পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে আবুদাহিমিনঈদানুরিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসল্লা সঈদিন মোহাম্মদ ওয়াইআআ ওসহবহি আসলাম কাসির আমাদের আজকের পর্বের বিষয়বস্তু জামালের যুদ্ধ এই যুদ্ধকে জামাল বা উটের যুদ্ধ নামকরণ করা হয়েছে কারণ যুদ্ধের এক পর্যায়ে আইসা রাজিআলা তাল আনহা যে উটের উপর আরোহণ করেছিলেন সেটা যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ছত্রিশজির জুমাদা আল আখের সেই মাসে স্মরণ করা যেতে পারে আলী রাজিআল তাল আহ জীবনী আলোচনার প্রথম পর্বে আমরা ওসমান রাজিউল্লানহু তার হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি এবং আলীর বাইয়াত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং জামালের যুদ্ধের আগের পরিস্থিতি সেই পর্যন্ত আমরা বর্ণনা করেছিলাম সুতরাং ঘটনাক্রম মেলাতে চাইলে প্রথম পর্বের পরের পর্ব হচ্ছে আমাদের আজকের এই সপ্তম পর্ব তো কেমন ছিল ওসমান হত্যাকাণ্ড পরবর্তী মদিনার পরিস্থিতি আমরা জানি সেই সময় আলীকে বায়াত প্রদান করা হয়েছিল কিন্তু তিনি পূর্ণ কর্তৃত্বশীল ছিলেন না সাহাবাইকেরামদের ইজবার মাধ্যমেই তিনি খলিফা নির্ধারিত হয়েছিলেন কিন্তু মদিনায় ফিতনাবাজ ব্যক্তিদের ব্যাপক প্রভাব এবং উপস্থিতি ছিল এবং সকল মুসলিম প্রদেশ থেকেও আলী বাইয়াত পাচ্ছিলেন না আলি বাদে দ্বিতীয় কোনো ব্যক্তি খিলাফতের দাবিদার ছিলেন না কেউ খিলাফা দাবি করেননি খলিফা একজনই ছিলেন কিন্তু সকল প্রদেশ থেকে বাইয়াত না আসার কারণে উম্মতের প্রশাসনিক অখণ্ডতা সেটি আর রইল না উম্মা প্রশাসনিকভাবে বিভক্ত হয়ে গেল বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অনেকেই ছিলেন মদিনার বাইরে উম্মুল মিনিন তাদেরকে ফিটনে এড়ানোর জন্য মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছিল ওসমান রাজিউলতাহুকে যখন হত্যা করা হল এরপর বানু উমাইয়া তারা মদিনা ছেড়ে মক্কায় চলে যান এবং শেষ পর্যন্ত তারা মক্কাতে সেটেল হয়ে যান আবদুল্লাবনে অমর রাজিউল্লাহান হুমা তিনিও মদিনা ত্যাগ করে মক্কায় চলে যান সেই অবস্থায় মোয়াবিয়া রাজিউতালহু তিনি শামের আমির ছিলেন এবং তিনি মনে করছিলেন প্রথমে হত্যাকারীদের উপর হদ বা শাস্তি কার্যকর করতে হবে এরপর তিনি বায়াত প্রদান করবেন এই অবস্থানকে তিনি সঠিক মনে করে ইস্তেহাত করছিলেন অপরদিকে বিশিষ্ট স্বাভাবিকদের মধ্যে তালহা এবং জুবায়র রাজিউল্লাহান হুমা তারাও তার ছিলেন এই ফিতনাবাজদের উপর দ্রুত শাস্তি কার্যকর করা হোক কিন্তু শেষ পর্যন্ত যখন তারা দেখলেন যে মদিনার ভেতরে অবস্থা খুবই দুর্বল সেখানে ফিতনাবাজ ব্যক্তিরা ব্যাপকভাবে উপস্থিত ফলে তারা চিন্তা করলেন মদিনার বাইরে থেকে শক্তি সংগ্রহ করে ফিতনাবাজদের উপর শাস্তি কার্যকর করবেন এই উদ্দেশ্যে তারা মক্কায় চলে গেলেন এতটুকু পর্যন্ত আমরা প্রথম পর্বে উল্লেখ করেছিলাম सूतरा से ही घटनार पर आजकल पर शुरू करते जाफा ओसमान अदिल्लान हत्या करार पेने कारण छो प्रत्यक्ष परोक्षता के अन्या भावे शहीद कर देव प्रत्यक्ष कारणसमूहर मध्य प्रधान कारण छो आब्दुला तथा सेवाईदे फितनाना से युदी व्यक्ति से इस्लाम ग्रहण के भान को भेतर मुस्लिम क्षति करार चेषा कर शुद्म खलिफा ओसमान के से टार्गेट करनी बर खलिफा के हत्या करार्धमे पूरा इसलम के शे टार्गेट मन्थे के शे कर मुस्लिम मध्य फितना विभुक्ति अशांति के स्थायी रूप देवर से बदपरिकर एवं से प्रचेषारे बीज से बपन करवर्ती इसलमर मध्य नाना दल और फिर सृष्टि करते से सक्षम हो जमाले जुद्धे घटना प्रवाह वर्णना करार पूर्व सूरा हुजुरतर एक आयतर दिखे मनोज प्रदान करब क्या आयाते आल्ला सुबहानला दिक्कर्देशना प्रदान कर दल एकेर बेदे लिप्त हो जाए तक से बेपारे बी मुस्लिम पर्मपन्था कि आल्ला आयते बुले चन। वा इन হুমা যদি মুমিনদের দুটি দল একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। ফা আসলিহুবাইনা হুমা আর যদি কোন একটি দল অপর দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বা সীমালঙ্ঘন করে কিংবা বাড়াবাড়ি করে তাহলে তোমরা সবাই মিলে সেই সীমালঙ্ঘনকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে এরপরের রাতেই আল্লাহ তালা বলেছেন ইনামাল মিনো না ইখোয়া নিশ্চয়ই মোমিন রা তো পরস্পর ভাই ভাই ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম কাজেই তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেবে सूतरा यते आल्लामपन्था बतलेने कक्षणियों से विषयगुल्लो उल्लेख करते जाबनल आरबी रहीिमाउल्ला आयटी प्रधान दिक्कशिका अर्थात जदि एम मुस्लिम दलुद्धे लड़ाई करते हैं जरा को विषय भूल व्याख्यार भित निजे अवस्थान के सठिक मन करेत्रे आयतटी प्रधान दिक्कशिका यहाबाइकराम छोड़ो रेफारेस पॉन्ट রসুল্লা সাল্লিয়াম তিনিও এইদিকে ইঙ্গিত করেছিলেন যখন তিনি বলেছিলেন আম্মার নিহত হবে একটি বিদ্রোহী দলের হাতে তখতুলুল আম্মার আলফিয়াত বাগি একটি বাগি বা বিদ্রোহী দলের হাতে আম্মার নিহত হবে ইবনুল আরাবি রহিমাউল্লাহ তিনি আরও বলেছেন যে এই দলটি ভুলের উপর রয়েছে বা বিদ্রোহী দল তাদের বিরুদ্ধে লড়াই করা এটি ফরজে কিফায়া যদি কিছু মুসলিম সেটা আদায় করে তাহলে বাকিদের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায় এ কারণেই তিনি বলছেন যে সাহাবাই ইকরামদের মধ্যে অনেকেই সেই বিষয় থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিলেন যেহেতু এটা ব্যক্তিগতভাবে সকলের উপর বাধ্যতামূলক ছিল না এই কারণে অনেকেই নিজেদেরকে সেই ঘটনা থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন যেমন সাহাদ ইবনে আবি আকাশ আবদুল্লা ইবনে অমর মোহাম্মদ ইবনে মাসলামা এবং অন্যান্য বিশিষ্ট সাহাবাহিকেরা তারা প্রত্যেকেই আমিরুল মিনিন আলী রাজিয়ালুর কাছে এসে নিজেদের অপারগতা প্রকাশ করেন এবং আলী তাদের সেই অজরকে কবুল করে নিয়েছিলেন সুতরাং এই আয় থেকে যে বিষয়গুলো লক্ষণীয় তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আলসু মাহাতা বলেছেন যে মুমিনদের দুইটি দল তারাও যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে এখানে আলোচনা চলা ফাসিক বা ফাজিরদের কথা বলছেন না বরং বলছেন মুমিনদের কথা এবং যদি মুমিনদের দুইটি দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় ক্ষেত্রে বাকিদের কর্মপন্থা কি হবে সেখানে যারা কর্তৃত্বশীল ব্যক্তির থাকবেন তাদের জন্য কর্মপন্থা হচ্ছে যে তারা এই বিষয়গুলোকে সংশোধন করে দেবেন বা ইসলাহ করে দেবেন এটা সেই কর্তৃত্বশীল ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক এবং এটি হরজে কিফায়া আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে আলা সুবাহতাল্লা এখানে বলেছেন ওয়াঈন তো ইফাতা নিমিনাল মুমিনিন। অর্থাৎ যদি মুমিনদের দুইটি দল এখানে আলা সুবাহতাল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে মুসলিমদের মধ্যে বা মুমিনদের দুইটি দলের মধ্যে যুদ্ধ হবে এটি সাধারণ ঘটনা নয় বা এটি কাম্যও নয় অর্থাৎ এটি একটি বিরল ঘটনা হতে হবে এবং যদি এটি হয়ে যায় ক্ষেত্রে কর্মপন্থা হবে আয়তে নির্ধারিত বাকি অংশ অনুসারে ইসলা কিভাবে করতে হবে সেই প্রসঙ্গে সর্বাবস্থায় युद्ध माध्यम मुस्लिम विषयगुल्कि निर्धारण करते समाधान करते जरूरी नये जमन देते रसुल्लाम हासान रजियाल्लाहन सम्पर्के बर्णना नीरित्र से सर्दार बदमे अल्लाह तला मुसलिम दुट्टी बड़ दलर मध्य मीमा देवेंधि स्थापन करें परवर्ती घटना थी हासान रजियाल्लाहू जो खलिफा होवस्थायी मोबाबिया खिलाफत के हस्तान्तर करें भाव मुसलिम मध्य विवादमान दुटी दल मीमांसा स्थापन करेत्रे जुद्ध व रक्तपात प्रयोजन है ओलामा एकरामा जदिनी मुस्लिम मध्य मीमासा करते गए ये सूझ थके अस्त्र व्यवहार कर प्रयोजन नहीं तब सेटम आ जो अन्न्यपन सूझ ना थे तब से क्षेत्र में शक्ति व्यवहार कराते জামালের যুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করার আগে আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে যে সাহাবা ইকরামদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল। সেটা কখনোই খিলাফা নিয়ে বা কে খলিফা হবেন কিংবা কোনো ব্যক্তিগত রেশারেশি এই বিষয়গুলো থেকে হয়নি বরং ওসমান রাজিউল্লাহ্ন হত্যার বিচার কিভাবে কার্যকর করা হবে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল বিচার হবে কি হবে না সেটা নিয়েও কোনো মতভেদ হয়নি বরং কিভাবে সেই বিচার কার্যকর করা হবে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছিল ইবনে হাজম রহমাউল্লাহ তিনি বলেছেন মোয়াবিয়া রাজানহু তিনি কখনোই আলির ফজিলত বা খিলাফতের যোগ্যতা অস্বীকার করেননি তবে তিনি তার অবস্থান থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে প্রথমে ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে বাইয়াত প্রদানের পূর্বে এবং আত্মীয়তা সম্পর্কের কারণে তিনি নিজেকে ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য অধিক উপযুক্ত দাবিদার মনে করছিলেন দুই নম্বর পয়েন্ট জামালের যুদ্ধে কখনোই সাহাবায়িকেরাম এক অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি শেষ পর্যন্ত ঘটনা প্রবাহ অগ্রসর হলে আমরা দেখতে পাই যে তারা আলোচনার মাধ্যমেই পুরো বিষয়টিকে সমাধান করতে চেয়েছিলেন এবং সেটা হয়েও গিয়েছিল এমনকি আলী ঘোষণা প্রদান করেছিলেন যে পরবর্তী দিন সকালে আমরা সকলেই মদিনায় ফেরত যাব এবং ওসমানের হত্যাকারীদের কেউ যেন আমাদের সঙ্গে মদিনার পথ না ধরে কিন্তু সেই অবস্থায় তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি সেই ফিতনাবাজ লোকেরা রাতের অন্ধকারে হামলা চালিয়ে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয় এবং এভাবে जामाल जुद्ध सूत्रपात हो विस्तारित वर्णना सामने दिखे आसारित वर्णना जावर आगे शुरूते ही कथाटी माथाय गेथे नेवा भलो सहबराम नय कख नए बर से तृत्य फितनबाज दल सेबाईरा तरह जामाल जुद्ध दायी एवे से घटना प्रवाह वर्णना करते शुरू करस्मान अदिल्ला तुकी हत्या करसपर দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস এভাবে এক দুই তিন করে চার মাস গড়িয়ে যাচ্ছে কিন্তু ফিতনাবাজদের উপর কোনো শাস্তি কার্যকর করা হচ্ছিল না এভাবে লম্বা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু ফিতনাবাজদের উপর কোনো শাস্তি কার্যকর করা হচ্ছে না এই বিষয়টি দেখা এবং সেটাকে সহ্য করা সাহাবায়কেরামদের জন্য বেশ কঠিন একটি বিষয় ছিল পাশাপাশি তাদের মধ্যে তীব্র অনুশোচনাবোধ এবং যন্ত্রণা ছিল যে কিভাবে তারা জীবিত থাকতেই রসমন রাজন মতো একজন ব্যক্তিকে ফিতনাবাজ ব্যক্তিরা এসে শহীদ করে দিতে পারল এবং তারা আরও চিন্তা করছিলেন যদি এই ফিতনাবাজ ব্যক্তিদেরকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা আল্লাহর বিধান পরিত্যাগের সামিল ওসমানের হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করার বিষয়টি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন এবং প্রেশান ছিলেন তালহা এবং জুবায়র রিউল্লাহুয়ান হুমা তারা এই উদ্দেশ্যে মক্কায় চলে আসলেন যেখানে আগে থেকেই উম্মুল মিনিন তারা ছিলেন আইসা রাজিউল্লাহা তিনিও সেখানে ছিলেন তারা মক্কায় চলে আসলেন ছত্রিশ হিজড়ি রবিউসানি সেই মাসে সে সময়ে মক্কায় আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি এসে অবস্থান করছিলেন আমরা বলেছি বানু উমাইয়া তারা মক্কায় চলে এসেছিল ওসমান রাজুর হত্যাকাণ্ডের পরবর্তীতে ওদিকে বাসরাতে যিনি ওসমান রাইজলানহু নিযুক্ত আমির ছিলেন আবদুল্লাহ ইবনে আমির তিনিও মক্কায় চলে এসেছিলেন এবং আলী রাজিৎতল্লানহু বাসরাতে নতুন আমির হিসেবে নিযুক্ত করেছিলেন ওসমান ইবনে হুনাইফকে ইয়েমেনের যিনি আমির ছিলেন ইয়ালা ইবনে উমাইয়া তিনিও মক্কায় চলে এসেছিলেন এবং তিনি মক্কায় চলে এসেছিলেন ইয়েমেনের বাইতুল মালের সকল অর্থ নিয়ে এবং সেই অর্থ বা সেই রসদ তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসেননি সেগুলো দিয়ে তিনি মুসলিমদের জন্য একটি বাহিনী প্রস্তুত করতে চাইছিলেন এবং তিনি ছয়শো উঠ এবং ছয় লাখ দীর্হাম ব্যাপক অর্থ সেটা নিয়ে মক্কায় চলে এসেছিলেন এই বিশিষ্ট ব্যক্তিরা তারা মক্কায় উপস্থিত হওয়ার পর সিদ্ধান্ত নিলেন যে তারা নিজেরাই একটি বাহিনী প্রস্তুত করবেন এবং সেই বাহিনীর মাধ্যমে শক্তি সঞ্চয় করে ফিতনাবাজ ব্যক্তিদেরকে দমন করবেন আইসা রাজিল তুলানহা তিনি মক্কায় কাবার চত্বরে উপস্থিত হয়ে কুদবা প্রদান করলেন এবং তিনি বললেন ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং আল্লাহর কসম আমি অবশ্যই তার রক্তের বদলা বা প্রতিশোধ গ্রহণ করব। এই শাহ রাজিয়ালহা তিনি উম্মুল মিনিন এবং রাসুলুল্লা সাল্লাই ইসলামের স্ত্রী বা উম্মাহাতুল মিনিন তাদের জন্য বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে আমরা জানি তারা যদি প্রকাশ্যে আসতে চান সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ পর্দার ব্যবস্থা করতে হয় সাধারণ একজন মুসলিম নারী যেভাবে পর্দা করে থাকেন তার থেকেও বেশি অর্থাৎ আক্ষরিক অর্থে একটি পর্দা স্থাপন করতে হয় যেন এমনকি তাদের বাহ্যিক দেহ আবয়ব সেটিও দেখা না যায় সেভাবেই পর্দা স্থাপন করা হয়েছিল এবং আয়সিতা সে আক্ষরিক একটি পর্দার আড়াল থেকে সেখানে ক্ষুদ্র প্রদান করেছিলেন এই বিষয়ের বিধান প্রদান করে আল্লাহ কুরআনে সুরা হাজাবে বলেছেন হাস আলু হুন্না মিন ওয়ারা ইল হিজাব যখন তোমরা তাদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে উম্মাহাতুল মিনিন তারা যখন সফর করতেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হতো তারা উঠের উপরে হাউদা বা অনেকটাই পালকির মতো তার ভেতরে অবস্থান করতেন সুতরাং পর্দার ব্যাপারে তাদের বিশেষ কিছু নিয়মকানুন ছিল আইসি রায়িতাহা তার খুদবার পর তালহা রাজিউতালাহু তিনি বললেন যে উসমানের জন্য আমি কিছুই করতে পারিনি কাজেই তার রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার মুক্তি নেই সুবাই রাজি তোলানহু তিনি বললেন ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য লোকেদেরকে উদ্বুদ্ধ করতে হবে তারা এই বিষয়ে ভুলে যাওয়া বা পরিত্যাগ করার আগেই যদি তারা এটা ভুলে যায় তাহলে চিরদিনের জন্য আমাদের উপর আল্লাহ আইনের শাসন দুর্বল হয়ে যাবে এবং তিনি আরও বললেন এই ধরনের ফিতনার কাজে যদি আমরা লোকেদেরকে না থামাই বিরত না করি তাহলে একের পর এক আমির ওই ধরনের ফিতনাবাসদের হাতে খুন হতেই থাকবে এভাবে তারা মক্কায় মক্কাবাসীদেরকে উদ্বুদ্ধ করলেন এবং তাদের সেই কার্যক্রমের কারণে এক ব্যক্তি এক হাজার যোদ্ধা প্রস্তুত হয়ে গেলেন সেই বাহিনীতে সুতরাং আয়েশা তালহা এবং জুবায়ুর রিয়তুল্লাহম তাদের বাহিনীতে এক হাজার ব্যক্তি প্রস্তুত হয়েছেন সুতরাং এখন তারা কোথায় যাবেন কোন দিকে রওনা দিবেন তাদের কার্যক্রম কি হবে তারা ছিলেন মক্কায় মক্কা থেকে বিভিন্ন দিকে যাওয়া যেত তারা চাইলে ইয়েমেন যেতে পারতেন অথবা শ্যামে যেতে পারতেন কিংবা সরাসরি মদিনাতেও যেতে পারতেন কিন্তু সকল পরিস্থিতি বিবেচনা করে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে তারা বাসরাতে যাবেন কারণ মদিনা এমনিতে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে সেখানে আলি বাহিনীতে সেই সবাই ব্যক্তিরা ব্যাপক পরিমাণে মিশে রয়েছে অনেক বিদ্রোহীদের অবস্থান সেখানে রয়েছে আর শাম সেটা কোনো বিশৃঙ্খলা সেখানে নেই এবং মোয়াবির রায় ইতলানও সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন কাজেই মক্কা থেকে নিকটবর্তী অন্য গন্তব্য হচ্ছে বাসরা তারা বাসরাতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তাদের সঙ্গে বাসরার সাবেক আমির আবদুল্লাবনে আমের তিনিও ছিলেন সেই বাহিনী কি উদ্দেশ্যে বাসরায় রওনা দিচ্ছেন তাদের উদ্দেশ্য কি এই প্রসঙ্গে ঐতিহাসিক বিভিন্ন বিশুদ্ধ বর্ণনায় দলিল রয়েছে যে কি উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন এবং তাদের সেই বাহিনীর উদ্দেশ্য কী ছিল ओसमान इबन हुन जिन आल्लायुक्त गवर्नर छसुराते जो बाहि के बसुरार निकटवर्ती देखे तक चेहर आगमन उद्देश्य क्यूँ आयशर रजुल्हारे विषय चेहेन एसारजितोलान्हाल्ला कसम आर मतो अवस्थान थका व्यक्तर जो सुपष्ट कारण व्यतीत और तरह सतान से स्पष्ट ना अभिजान बर हवा संगत नये आयशरजाई মোমিনদের মা তিনি বলছেন যে নিজের সন্তানদের কাছে অর্থাৎ মুসলিমদের কাছে নিজের কর্মসূচি বা এজেন্ডা স্পষ্ট না করে অভিযানে বের হওয়া সঙ্গত নয় সুতরাং কোনো গোপন কর্মসূচি বা হিডেন এজেন্ডা নিয়ে তারা বের হননি তাদের কারণ ছিল সুস্পষ্ট এবং সেই কারণ কি আয়সায়দা তিনি বলছেন বিভিন্ন শহর এবং গোত্র থেকে কিছু ফিতনাবাজ ব্যক্তি বা গুন্ডাবাজ ব্যক্তিরা আল্লাহ রসুলের শহরে এসে পবিত্রতা নষ্ট করেছে সেখানে ব্যাপক ফিতনা ফাসদের বিস্তার ঘটিয়েছে এবং অন্যান্য দুষ্কৃতিকারীদেরকে আশ্রয় দিয়েছে এভাবে তারা আল্লাহ ও তার রাসুলের অভিশাপের যোগ্য হয়েছে এরপর কোনো ন্যায়সঙ্গত কারণ ব্যতিরেকে মুসলিমদের আমির তথা খলিফাকে তারা হত্যা করেছে তারা হারাম রক্ত ঝরিয়েছে হারাম বা নিষিদ্ধ মাল লুণ্ঠন করেছে এবং হারাম মাসে হারাম ভূমি তথা মদিনার পবিত্রতা নষ্ট করেছে এরপর আইসায় রাজি আল্লাহ তিনি সুরানিসার একটি আয় তিলত করলেন যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما إي آيتي لا أترماتهم رضي الله عنها تني جانالين যে তাদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই কিন্তু সেই সকল সলা পরামর্শ ব্যতীত যেটা দান ক্ষয়রাত করতে কিংবা কোন সৎ কাজ করতে অথবা মানুষের মধ্যে ইস্লাস করতে বা মীমাংসা সন্ধি করতে করা হয় সেটা ব্যতিক্রম অর্থাৎ তাদের সেই আগমনের উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের অবস্থাকে সংশোধন করে দেওয়া শৃঙ্খলা ফিরিয়ে আনা সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ প্রদান করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আইসের রাজিত তিনি জবাব দিলেন তিনি বললেন এই উদ্দেশ্যে অর্থাৎ ইসলামের জন্য এবং আল্লাহ রাসুলের আদেশ পালন করার জন্য যুবক কিংবা বৃদ্ধ নারী এবং পুরুষ তারা একত্রিত হয়েছে এটাই আমাদের উদ্দেশ্য সৎকাজের আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান এভাবে অন্যান্য ঘটনা থেকেও আমরা দেখতে পাই আইসের রাজিতা তিনি যখন কুফার গভর্নর আবু মুসাআলা সারির কাছে পত্র পাঠিয়েছিলেন সেখানেও তিনি উল্লেখ করেছেন যে তাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে লোকেদের অবস্থাকে সংশোধন করা আলী আল্লিরজিত যখন আইসা রাজনার বাহিনীর সাথে आलोचना करार्जन अल कब नेर के पाठिए जवाब दिए आगम उद्देश्य होवस्था के संशोधन कर देा सूतरा ऐतिहासिक विशुद्ध दल प्रमाणादी थे विषय सूस्पष्ट जो कख व्यक्तिगत रेशारेशी द्वंद खिलाफार विषय नहीं ता बाह गठन कर एकम्र उद्देश्य छो मानुषे बजमान से विशृंखलावस्था के संशोधन कर देवा और तर मध्य मीमा स्थापन का মক্কা থেকে বের হওয়া তালহা এবং জুবায় রাজিউল ওয়ানহুমার সেই বাহিনীর সাথে আইসায় রাজিউতালহার অংশগ্রহণ করার প্রসঙ্গে আমরা দেখতে পাই যারা বিরুদ্ধবাদী বিভ্রান্ত ফিরকার অনুসারী রাফি দেশিয়া তারা বলতে চায় যে সেই অভিযানে অংশগ্রহণ করার মাধ্যমে আইসায় রাজিউতালহা তিনি ঘরে অবস্থানের যে কোরআনের নির্দেশ সেটাকে লঙ্ঘন করেছেন অর্থাৎ তারা এই আয়তের দিকে ইঙ্গিত করে যেখানে আল্লাহ তালা বলেছেন ওকারি বইউ তেকুন্না ওলা তাবর রাজনা তাবরুজাল জাহিল ইয়াতিল তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করবে এবং জাহিলিয়াতের যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না অথচ এই অভিযোগ কতটুকু সত্য এর উত্তর হচ্ছে একটি মোট সত্য নয় বরং আমরা দেখতে পাই এই ব্যাপারে আলেমদের ইজমা রয়েছে যদি কোনো নেক আমল পালনের উদ্দেশ্যে সফর করা হয় তবে এই আয়তে নির্দেশিত গৃহে অবস্থানের আদেশের লঙ্ঘন হয় না এ কারণে উমুল মমিন আইসা রাজিলহা তিনি ভেবেছিলেন যে চিনি তো যাচ্ছেন মুসলিমদের অবস্থাকে সংশোধন করতে এবং সেই সফরে তার সাথে ছিলেন তার মাহারাম তার ভাগ্নে আবদুল্লা ইবনে জুবায়ের তিনি ছিলেন তার সফর সফরসঙ্গী ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি রাফিদিদের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন যে তিনি কখনোই জাহিলিয়াতের যুগের মতো নিজেকে প্রদর্শন করতে বের হননি গৃহে অবস্থানের আদেশের অর্থ এই নয় যে নারীরা কখনোই কোনো এক কাজের উদ্দেশ্যে বের হতে পারবে না যেমন হজ কিংবা ওমরা অথবা স্বামীর সঙ্গে বিভিন্ন সফরে বের হওয়া বৈধ এরপর তিনি আয়াত নাজিলের প্রেক্ষাপট ইত্যাদি উল্লেখ করে বলেছেন যে এই আয়াত নাজিলের পর রসুল্লাহ সাল্লিহসাল্লাম তার বিবিদেরকে নিয়ে সফর করেছেন আয়সা রাজি তোলাহা তিনি বিদায় হজেও অংশগ্রহণ করেছেন এবং এরপর হজ শেষ হলে রসুল্লাহ সাল্লু উল্লাহলাম তিনি আয়স আতহাকে পাঠিয়ে দিয়েছেন তার ভাই আব্দুর রহমানের সাথে আব্দুর রহমান বিন আবু বকর তার সাথে পাঠিয়ে দিয়েছেন এবং তারা উমরা করেছেন এছাড়াও ইবনেত ইমিয়া রাহিমউল্লাহ তিনি আরও উল্লেখ করেছেন যে ওমর রাজি ইতুল্লাহর খিলাফতকালে আমরা দেখতে পাই ওম্মাহাতুল মিনিন তারা হজের সফরে বের হয়েছিলেন এবং সেই সময় ওসমান রাজি উল্লানহ এবং আব্দুর রহমানহু তাদের অধীনে তাদের সেই কাফিলাকে পাঠিয়ে দেওয়া হতো সুতরাং সার কথা হচ্ছে যে ন্যায়সঙ্গত কারণে তাদের সফরের বৈধতা রয়েছে এবং আয়েশা রাজিউলানহা তিনি মনে করেছিলেন যে সেই সফরের মাধ্যমে তিনি মুসলিমদের কল্যাণ সাধন করতে যাচ্ছেন এবং সেটা ছিল তার সিদ্ধান্ত বা ইস্তিহাত এবং আয়েশা রাজিআতানহা তিনি যুদ্ধে অংশ অংশগ্রহণ করেছিলেন কিনা সেই প্রসঙ্গে ইবনুল আরব ই রাহিম তিনি বলেছেন আর জামালের যুদ্ধে বের হওয়া প্রসঙ্গে তিনি কখনোই যুদ্ধ করতে বের হননি তিনি কখনোই যুদ্ধ করতে বের হননি বরং সাধারণ মানুষ আইসারা ইতালহ্নার ব্যক্তিত্বকে ঘিরে তাদের আশা ভরসাকে ন্যস্ত করেছিল এবং তার কাছে এসে অভিযোগ করেছিল ফিতনা এবং সেই সংশয়গ্রস্ত অবস্থার বিস্তার সম্পর্কে লোকের আশা করছিল যে আইসারা ইতলাহার ব্যক্তিত্বের বরকতে সেই পরিস্থিতির সংশোধন ঘটবে এবং তিনি যদি কোনো অবস্থান গ্রহণ করেন লোকেরা তাকে সম্মান করবে এবং তার আদেশ পালন করবে সাধারণ মানুষের উপর আনহার ব্যক্তিত্বের প্রভাব ছিল ব্যাপক এই বিষয়টি গুরুত্বপূর্ণ ইমাম আজাহাবি তিনি বলেছেন সেই দায়িত্ব আইসের পূর্ণ যোগ্যতা সম্পন্ন ছিলেন তার মর্যাদা তার বয়স জ্ঞান এবং সামর্থ্য অনুসারে সকল উম্মুল মিনীন্দ্রদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী ইসলাম এবং শরিয়া সম্পর্কে এবং এই বিষয়ে মুসলিমদের ইজমা রয়েছে এবং এই বিষয়টি সুপ্রতিষ্ঠিত বিষয়ে আমরা দেখতে পাই परिवेशर कारण बड़ हार कारण आईसराजा घटना सम्पर्षित अवगत कारण बड़े आबू बक्कर घर एबू बक्कर इतिहास और वंशधारा सम्पर्चान राखतें कार घरे आईसराजित्ह बेड़े उठे एरपर जखि रसुल्ला सल्लाम घर एसें तक श्रेष्ठ शिक्षक की निजे पे एभवे आल्ला रसुल्लामेर ओफात पर ইসলামের ইতিহাসে প্রথম খলিফার কন্যা কাজে আয়েশা আনহার যোগ্যতা এবং ব্যক্তিত্ব এবং মানুষের উপরে তার প্রভাব এই বিষয়টি একটি সুপ্রতিষ্ঠিত বিষয় ওরুআবাই রাজিউল্লাহুমা তিনি তার খালা আয়েশা রাজি সম্পর্কে বর্ণনা করে বলেছেন যে আমি আয়েশাকে দেখেছি এবং তার মতো জ্ঞানই কখনোই কাউকে দেখিনি যিনি কোরআনের যে কোনো আয়াত সম্পর্কে অন্যদের তুলনায় অধিক জ্ঞান রাখতেন যে কোনো ফরজ আমল কিংবা সুন্না সম্পর্কে অথবা কবিতা কিংবা আরবের ইতিহাস বংশধারা ইত্যাদি বিষয় অথবা ফিকহি বিষয় কিংবা চিকিৎসাবিদ্যা সম্পর্কেও তিনি অন্যদের থেকে অধিক জ্ঞান রাখতেন এবং আমরা আরও স্মরণ করতে পারি যে নারী পুরুষ মিলিয়ে যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করেছেন আইসা রাদি আলহতালাহ আনহা এবং নারীদের মধ্যে তিনি সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী এবং আয়সায় রিত আহার এই ব্যক্তিত্ব এবং মানুষের মধ্যে তার প্রভাব তার ফজিলত এই বিষয়ে এই পর্বের শেষে একটি পৃথক আলোচনা সংযুক্ত করা হয়েছে এবারে আমরা ঘটনা প্রবাহের দিকে চলে যাচ্ছি আয়েশার ইতালার সাথে সেই সময় অন্যান্য উম্মাহাতুল মিনীন তারাও সেখানে ছিলেন মক্কায় ছিলেন এবং যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তারা মদিনায় নয় বরং বাসরার দিকে যাচ্ছেন সেই অবস্থায় অন্যান্য উম্মাহাতুল মুমিনিন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা বরং মদিনাতেই ফেরত যাবেন হাফসার রদিউ তোলাহা তিনি ছিলেন আয়সার ইতালার সঙ্গে সেই বাহিনীতে গ্রহণ করবেন কিন্তু হাফসার ওয়ালি বা অভিভাবক ছিলেন আবদুল্লাহ ইবনে অমর তিনি তাকে নিষেধ করলেন ফলে হাফসা তিনি মদিনায় ফেরত গেলেন এখানে আমরা ইসলামের একটি চমৎকার শিক্ষা দেখতে পাই রাসুল্ল সালাহুল ইসলামের ওফাতের পর হাফসার ওয়ালি ছিলেন তার পিতা ওমর রাদিউল তালহু এবং ওমর রাজি উল্লাহু শাহাদাতের পর হাফসার ওয়ালি ছিলেন তার ভাই আবদুল্লাহ ইবনে অমর তিনি তাকে নিষেধ করলেন এবং হাফসা সেই আদেশ পালন করলেন স্বয়ং উম্মুল মুমিন হয়েও তিনি তার ভাই তার ওয়ালি আবদুল্লাবনে অমরের আদেশ পালন করেছেন তাকে মান্য করেছেন আল্লাহ সুমাহতালা নারীদেরকে পুরুষদের কর্তৃত্বের অধীন করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আর রিজা আলু কৌ আমা নিসা পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল জীবনের বিভিন্ন পর্যায়ে একজন নারীর উপরে অভিভাবকের ভূমিকা পালন করেন তার পিতা কিংবা তার স্বামী কিংবা তার ভাই তাদের বৈধ আদেশ মান্য করা নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে কারণেই হাফসা আনহা তিনি তার ভাই আবদুল লেবনে ওমরের আদেশকে মান্য করেছেন এবং তিনি মদিনায় ফেরত গিয়েছিলেন বর্তমানে ইসলামের এই বিষয়টি আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমরা দেখতে পাই যে মেয়েরা ওয়ালি বা অভিভাবকের কথা মানতে চান না তারা নিজেদের মতো চলাফেরা করেন আবার আরেক দিক থেকে আমরা দেখতে পাই যারা নারীদের উপরে কর্তৃত্বশীল তারাও তাদের অধীনস্থ নারীদের অধিকার ইত্যাদি বিষয়গুলোকে প্রদান করেন না ফলে উভয় দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মক্কা থেকে যখন আইসা তালহা এবং জুবায়রতলানহম তাদের বাহিনী বাসের অভিমুখে রওনা হয়ে গেলেন এবং সাধারণ মানুষরা জানতে পারলেন যে সেখানে এই ধরনের বিশিষ্ট সাহাবাহিকরাম রয়েছেন তখন ধীরে ধীরে তাদের সাথে আরও অনেক লোকজন যোগদান করতে শুরু করলেন ফলে অল্প সময়ের ব্যবধানে সেই বাহিনীর সংখ্যা এক থেকে তিন হাজারে উন্নীত হলো তারা প্রাথমিকভাবে বাসের অভিমুখে রওনা হয়েছিলেন এবং পরবর্তীতে তারা চিন্তা করেছিলেন যে কুফা হয়ে তারা মদিনার পথ ধরবেন এবং এভাবে ফিতনাবাজদের বিশৃঙ্খলাকে তারা দমন করবেন হাওয়াবের কুয়া অতিক্রম করার ঘটনা এবং এই বিষয়ে রাফিদীদের মিথ্যাচার হাউয়াব এটি একটি মরুদ্যান বা জলাশয় এবং এটি মক্কা এবং বাসুরার পথি মধ্যে অবস্থিত বাঁশুরার নিকটবর্তী আইসার তোলাহা তিনি যখন সেই বাহিনীর সাথে অংশগ্রহণ করে হাওয়া অতিক্রম করে যাচ্ছিলেন সেই অবস্থায় একটি ঘটনা সংঘটিত হয় এবং এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লুসাল্লামের একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে হাদিসটি এভাবে এসেছে যে রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন তার বিবিদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তোমাদের একজনের অবস্থা কেমন হবে যখন তার প্রতি হাওয়াবের কুকুর ক্রন্দন করবে এই হাদিসটি এসেছে মোসনাদে আহমাদে মোস্তাদাকে হাকেমে এই হাদিসটি আরেকটু ভিন্নভাবে এসেছে সেখানে এসেছে তার বিবিদেরকে বলেছেন তোমাদের কার প্রতি হাওয়াবের কুকুর ক্রন্দন করবে এই হাদিসটি সেখানেই সমাপ্ত আইসারিতাহা তিনি যখন হাওয়া অতিক্রম করে যাচ্ছিলেন এই হাদিসের কথা তার স্মরণ হলো এবং সেটা স্মরণ করার পর তিনি ফেরত যেতে চাইছিলেন से अवस्थाए जुबैर आइलान्हानी कि फेरत जात आल्लापनार्ध्य मानुष् अवस्था के संशोधन कर देवें आएसा रजियला मनोभव परिवर्तन करें और जत्रा अब्याहत रखें यदीस संगे कितरिक्त अंश संयुक्त कर दिए हादीर साथ चाली देवर चेषा कर हदीसर उलह एक अंशगुल सठीक नए मंतब पेश करो यथागुलो अतरिक्त संयुक्त कर बधान हे हुमरा तुम जान से ना जाओ ইমাম আজ ধাবি বলেছেন যে বর্ণাগুলোতে এই ধরনের কথাগুলো উল্লেখ করা হয়েছে বা হুমায়রা অর্থাৎ আয়সার ইতালহার ডাকনাম সেটা উল্লেখ করা হয়েছে সেগুলো একটিও বিশুদ্ধ নয় এই ঘটনার প্রসঙ্গে ঐতিহাসিক মাসউদি যাকে আহলেসুনা জামাতেরাম একজন রাফিদি শিয়া ঐতিহাসিক হিসেবে বর্জন করেছেন তিনি কিছু মিথ্যা বর্ণনা সংযুক্ত করেছেন সেই মিথ্যা বর্ণনাগুলোর মধ্যে একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে যে আয়সার ইতালানহা যখন তিনি ফেরত যেতে চাইলেন তখন নাকি তালহা এবং জুবায়ের তারা कठिन भावे कसम हाउआब नर पंच हाजिर कर ला प्रत्येके हाउआब नये भिन्न स्थान फले जाहत राखलेंफि दिसिया ऐतिहासिक मास वर्णना इसलम इतिहास प्रथम मिथ्या प्रदान घटना यह वर्णना गलो सठी न এবং আহলে সুনাতল জামাতেরামা একরাম সেগুলিকে বর্জন করেছেন বর্তমান যুগের রাফিদ এশিয়াদের কাছে হাওয়া সেই ঘটনাটি একটি উর্বর ঘটনা সেটাকে কেন্দ্র করে তারা নানাভাবে মিথ্যাচার করে থাকে এবং আইসার ইতালার উপর আক্রমণ পরিচালনা করে কাজে এই প্রসঙ্গে আমরা ইসলামী ইতিহাসের অনন্য প্রকৃতি বা ইউনিক যে ধরন এবং থেকে ইতিহাস আমাদেরকে গ্রহণ করতে হবে বিশুদ্ধ উৎস থেকে ইতিহাস জানার প্রয়োজনীয়তা সেই প্রসঙ্গে কিছু বিষয় উল্লেখ করতে যাচ্ছি इसलम इतिहसर इूनिक प्रकृति व अनन्य धरण हे यक केच्छा कहनी किसू श्रुति व लोककथार समष्टि नये इसलाम इतिहास वर्णना सूत्र रही है एवं विभिन्न वर्णनार धाराक्रम रही कारा सेगे वर्णना करणिकारी कतुकू विश्वस्त विषयगू सम्पर् तथ्य संगृहित रही है कहे को वर्णना देखले से वर्णनाटी कतटुकू सत्य सेचाई करा सूझ इसलमी इतिहास रेच এই প্রসঙ্গে মাওলানা আকবর শাহ খান নজিব তিনি বলেছেন তার তারিখে ইসলাম বা ইসলামের ইতিহাস সেই গ্রন্থের ভূমিকাতে তিনি বলেছেন যে মুসলিমদের পূর্বে পৃথিবীর অন্য কোন জাতির এই সৌভাগ্য হয়নি যে ইতিহাসকে তারা একটি সঠিক ভিত্তির উপর রীতিমতো একটা শাস্ত্র রূপে দাঁড় করাবে অন্যান্য জাতি কেউই তাদের পুরোপুরির ইতিহাস সঠিকভাবে রচনা করতে সমর্থ হয়নি এরপর তিনি বলছেন মুসলিমরা রসুল্ল সাল্লাই ইসলামের হাদিস সংরক্ষণ এবং বর্ণনার ক্ষেত্রে যে কঠোর সতর্কতা এবং নিয়মানুবর্তী তার স্বাক্ষর রেখেছেন পৃথিবীর ইতিহাসে তার দ্বিতীয় কোনো নজির নেই ওসুলের হাদিস এবং আসমাউর রিজালের মতো শাস্ত্রগুলো কেবলমাত্র রাসুলের হাদিসকে হেফাজত এবং তার খেদমতের উদ্দেশ্যেই তারা উদ্ভাবন করেছেন রিওয়ায়ত বা বর্ণাসমূহকে বাছ বিচার এবং যাচাই বাছাইয়ের জন্য যে সুদৃঢ় নীতিমালা তার উদ্ভাবন করেছেন এই পৃথিবী তার সুদীর্ঘ আয়ুষকালে কোনো দিন তা প্রত্যক্ষ করেনি এরপর তিনি तुलनामूक एक चित्र उपस्थापन कर संरक्षित इतिहास क्षेत्र जमन ख्रीष्टानल कि हिंदू महाभारत इत्यादि के तरा तेज़ ता गौरवजनक ऐतिहासिक सम्पद विवेचना करते अभ्यस्त अथच से मानुषुल प्रत्यक्ष कर लो जो मुस्लिमरा खतिब अल बागदिर से इतिहास ग्रंथ व तारीिख से इतिहास निर्भरजोग्य ग्रंथे आलमारी थे सरिए रेखे एरपर আজকাল ইউরোপীয় ঐতিহাসিকদের ইতিহাসশাস্ত্রের অনেক কঠিনাতি তত্ত্ব নিয়ে নড়াচড়া করতে দেখা যায় এবং অনেক মুসলিমরা সেটা দেখে হক যান এবং পূর্ণ আন্তরিকতার সাথে তাদের কাজকর্মকে স্বীকৃতি দিয়ে বসেন অর্থাৎ বর্তমান সময়ের আত্মপরিচয়হীন পরাজিত মানসিকতার সেই মুসলিমদের অবস্থা সম্পর্কে তিনি আলোচনা করেছেন যারা পশ্চিমাদের চোখে ইসলামের ইতিহাসকে দেখার চেষ্টা করে থাকেন প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের লেখা থেকে ইসলামের ইতিহাস জানার চেষ্টা করেন তাদেরকে তিনি সমালোচনা করেছেন चमत उपो कुरे बोले जे जारा मादेर चोखे बोले ए प्रसंगे चमत्कार एकमापेश से ही सकल व्यक्ति अर्थात जरा पश्चिम अंदर चोलम इतिहास के देखार चेषा करें तरह सम्पर्क तरह यत्वटा नहीं उत्तर आफ्रिकाय बसबन स्पेन आरब वंशोभूत मुस्लिम ऐतिहासिक अर्थात इबने खालदुनर इतिहास के जो भूमिका अर्थात तरह से मोकद्दमा से मोकद्दमार उच्छिष्टाई गोटा यूरोप तथा विश्व के इतिहास सम्पर्क एत ज्ञानदान जे तुलना जो यूरोप समस्त इतिहास गवेषणाकर्म के इबने खालदुनर मजारेर झारुदारे का अर्घ स्वरूप वनीत भावे पेश कर चले मुस्लिम इतिहास समृद्धि सम्पर् आलोकपात कर मुस्लिम इतिहास एतटाई समृद्ध जो इबने खालदुनर से ही भूमिका इतिहास से भूमिका वोकद्दमा से मोकद्दमार विपरीते समस्त यूरोपय ऐतिहासिक समस्त ऐतिहा गवेषणाकर्म जान इबने खालदुनर मजारे झारुदारे का उपहार स्वरूप बीत भाव पेशा मदाना अकबर शाह खान नजीबाबाद इसलमेर इतिहास विशुद्धता और समृद्ध मान सम्पर् आलोकपात मुस्लिम ज्ञानी व्यक्ति मजलिशे इबने खालदर मुकदमा बदे तर अन्नान्य इतिहास तेम को मूल्य निर्विबादे स्वीकृत होरपरि विख्यात मुस्लिम ऐतिहसिक देर विभिन्न रचना और तरफ कथा उल्लेख करत जाम ऐतिहासिक जरा तरह कथा उल्लेख कर এরপর তিনি আক্ষেপ করে আফসোসের সাথে বলেছেন যে অত্যন্ত আক্ষেপ এবং আফসোসের বিষয় এই যে বর্তমানে শতকরা একজন মুসলিমও নিজেদের জাতীয় ইতিহাস জানার জন্য ঐসব মনীষী অর্থাৎ আলেস উন্নত জামাতের যারা ওলামা এ কেরাম ছিলেন যারা ইতিহাস রচনা করেছেন তাদের রচনাগুলো পাঠ করা কিংবা তার মর্ম উপলব্ধি করার সামর্থ্য রাখেন না অথচ সেই তুলনায় মিল কার্লাইল ইলিয়ট গিবন তথা সেই ইউরোপীয় ঐতিহাসিকদের লেখা ইতিহাস পাঠ করা এবং তার মর্ম উপলব্ধি করার মতো যোগ্য মুসলিমের সংখ্যা নেহায়ত কম নয় এবং বিপদটা ঠিক এখানেই অর্থাৎ যখন ইসলামের ইতিহাসকে অমুসলিমদের রচনাবলী কিংবা ভুল উৎস থেকে যেমন বিভ্রান্ত ফিরকা রাফিদেশিয়াদের রচনা থেকে বা তাদের দ্বারা প্রভাবিত ঐতিহাসিকদের রচনা থেকে দেখার চেষ্টা করা হয় তখন মহা বিপদের সম্ভাবনা রয়েছে এবং সেই বিপদের বাস্তবতা বা স্বরূপ কেমন তার একটি দৃষ্টান্ত পেশ করলেই আপনারা এই বিষয়টি সহজে বুঝতে পারবেন বর্তমান সময়ে আমাদের দেশে আলিয়া মাদ্রাসা दाखिल नवम दशम श्रेणी तेजी इसलम इतिहास बी रही है से अंशी देखें बुझते कि मर्जा हानि कैसे रेफारे प्रदान खोलाफा दिन इतिहास आलोचना करते गिन्न भाव सहिक राम मर्जदा हानि और नाना आपत्तिकर शब्द सहबाइक राम नाम पूर्वे व्यवहार करवहार जेमन तरफ कारो कारो नाम पूर्व व्यवहार कर विश्वासघातक कपट कख बगल राननैतिक भोजबाजी चक्रान्तकारी उच्चिल्षी राननिक चाल और बला स्थानी क्षमता लोभी का बला खिलाफत व्यर्थ हो अथचि खोलाफे राशिदार अतम एभवे कि घटना विश्लेषण बज सेगुलू व्यक्तिगत रेशारेशर कारणे घटे ते के कारो बिुदे व्यक्तिगत क्षोभ कारण दले जोग दिए इत्यादि नाना अपबाद सेद्वान বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে যে সমস্ত ব্যক্তিদের মতামত সেখানে উল্লেখ করা হয়েছে বা যাদের বিশ্লেষণ উল্লেখ করা হয়েছে সেখানে রয়েছে প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টের কথা যেমন পিকে হিটটি যিনি একজন কুখ্যাত প্রাচ্যবিদ তার নাম সেখানে উল্লেখ করা হয়েছে আরও উল্লেখ করা হয়েছে রাফিদ শিয়া ঐতিহাসিক মাসউদি এবং শিয়া আমির আলীর নাম লক্ষণীয় বিষয় হচ্ছে কোনো সুন্নি ওলামা একরামের নাম বা মন্তব্য সেখানে উল্লেখ করা হয়নি ऐतिहासिक विश्वस्त खुबी गुरुतपूर्ण एक विषय जो एक घटना वर्णना सिद्धांत से व्यक्तिगत मतामत पेश करें बर इतिहास निर्मोह विश्लेषण करते हैं और एक घटना के विशुद्ध वर्णनाराध्यमे केवलम्र व्याख्या सम्भव राफी देशिया वर्णागुलर क्षेत्र में विगत पर्व आलोचना कर उल्लेख कर ते अधिकांश वर्णनारो वर्णना सूत्र नहीं अनेक क्षेत्र प्रयोजनता अनुभव करेना এবং তাদের গ্রন্থগুলো জাল বর্ণনাতে পরিপূর্ণ নানাভাবে তারা ইতিহাসকে বিকৃত করে থাকে এর ছয়টি ধরন রয়েছে প্রথম ধরন হচ্ছে সরাসরি মিথ্যা বর্ণনা উপস্থাপন করা দুই নম্বর হচ্ছে সত্য ঘটনার সঙ্গে আগে কিংবা পরে কিছু সংযোজন বিয়োজন করে দেওয়া যাতে একটি সম্পূর্ণ বিপরীত চিত্র উপস্থাপিত হয় যেমন উদাহরণস্বরূপ হাওয়াবের ঘটনা আমরা আলোচনা করতে গিয়ে এই কথাগুলো উল্লেখ করছি সেখানে অতিরিক্ত কিছু অংশ সংযোজন করে সেটাকে হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু হাজিুলাম একরাম সেগুলোকে প্রত্যাখ্যান করেছেন তিন নম্বর ধরন হচ্ছে আউট অফ কনটেক্সট বা অপ্রাসঙ্গিকভাবে কোনো একটি বর্ণনাকে উল্লেখ করে ভুল কিংবা বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করা এভাবে চার নম্বর হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিষয়কে গোপন করে ভুল ভ্রান্তিকে মূল ফোকাসে নিয়ে আসা পাঁচ নম্বর জাল কবিতা তৈরি করা কেননা অনেক ঐতিহাসিক বর্ণনা যাচাইয়ের কাজে আরবি কবিতার সাহায্য গ্রহণ করা হয়ে থাকে ছয় নম্বর হচ্ছে সরাসরি জাল বই রচনা করে সুন্নি ওলাম একরামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা যেমন সুন্নি ঐতিহাসিক ইবনে কুতাইবার নামে আল ইমামাওয়া সিয়াসা এই গ্রন্থটি তিনি লিখেছেন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় অথচ বাস্তবে এই গ্রন্থটি রাফিদিদের লেখা কলোনিয়াল যুগে ইসলামের ইতিহাস বিকৃত করা হয়েছে এবং এই ক্ষেত্রে সেই প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের সঙ্গে রাফিদ এশিয়াদের একটি মিত্রতা ব্যাপকভাবে লক্ষণীয় কলোনিয়াল যুগে আমাদের উপমহাদেশে সৈয়দ আমির আলীকে একজন বড় ঐতিহাসিক হিসেবে দেখানোর চেষ্টা করা হয় অথচ তিনি ছিলেন একজন শিয়া এবং সেই প্রাচ্যবিদ্যের একজন দেশি ভাব শিষ্য কেবলমাত্র পশ্চিমা চোখেই পশ্চিমা চশমা দিয়ে তিনি ইতিহাসকে উপস্থাপন করেছেন কাজে ইসলামের ইতিহাস জানতে এবং বুঝতে হলে আমাদের সতর্কতার প্রয়োজন রয়েছে এবং সুন্নি ওলামায়ক রামের ইতিহাস গ্রন্থগুলো থেকে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং বর্ণনাগুলো গ্রহণ করতে হবে এবারে আমরা আবারও সেই ঘটনা প্রবাহ বর্ণনার দিকে চলে যাচ্ছি এভাবে মক্কর বাহিনী বাসরা নিকটবর্তী হলেন এবং তারা বাসরার প্রবেশপথে একটি স্থানে অপেক্ষা করছিলেন ওদিকে বাসরার ভেতরে লোকেদের অবস্থা ছিল বিভিন্ন দিকে বিভক্ত কে কি করবেন কোন দিকে যোগ দিবেন কি সিদ্ধান্ত নেবেন তারা বুঝে উঠতে পারছিলেন না স্মরণ করা যেতে পারে মুসলিম উম্মার মধ্যে যে তিনটি স্থানে ফিতনাবাজরা সবচেয়ে বেশি ফিতনা বিস্তার ঘটিয়েছিল সেই তিনটি স্থানের মধ্যে অন্যতম একটি হচ্ছে বাসরা অপর দুটি স্থান ছিল কুফা এবং মিশর কুফা বাসরা এবং মিশর এই তিনটি স্থান থেকে গিয়ে ফিতনাবাজরা নদিনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল কাজেই বাঁশুরার পরিস্থিতি খুব একটা সুবিধাজনক ছিল না বাসুড়াতে আমির হিসেবে নিযুক্ত ছিলেন ওসমান ইবনে হোনাইফ তিনি আলির তলাহুর মাধ্যমে সেখানে নিযুক্ত হয়েছেন কাজেই তিনি আলীর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন আলীর ইতলানহুর অনুমতি ছাড়া তিনি এই বাহিনীকে বাসোরার ভেতরে প্রবেশের অনুমতি দিতে পারেন না এটা ছিল তার অবস্থান এবং তিনি আয়েশ রাইতলানের কাছে জানতে চেয়েছিলেন যে আপনাদের আগমনের উদ্দেশ্য কি এই প্রসঙ্গে আমরা শুরুতেই আলোচনা করেছি আয়েশা রহিত তিনি জানিয়েছেন তাদের আগমনের উদ্দেশ্য হচ্ছে মানুষদের অবস্থাকে সংশোধন করা মক্কা থেকে আগত আয়সায়েত আল্লাহা এবং জুবায় রহিত তাদের বাহিনী বাসরার বিশিষ্ট ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করলেন এবং তাদের কেউ কেউ ভাবলেন যে বিচার করা এটি শুধুমাত্র খলিফার কাজ খলিফার অনুমতি ছাড়া কোনো বাহিনীতে যোগদান করা কিংবা অভিযান আমরা করতে পারি না আবার কেউ কেউ সিদ্ধান্ত নিলেন যে তারা এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধকে কিভাবে ফেলে দিতে পারেন কারণ সেখানে রয়েছেন রসুল উহলামের স্ত্রী আইসের রাজি আনহা এবং আরও রয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দুইজন সাহাবি তালহা এবং জুবের রাজি আল্লাহমা বসরার একজন বিশিষ্ট ব্যক্তি একজন তাবি তিনি হচ্ছেন আহানাব ইবনে কায়েস যার সম্পর্কে ওসমান রাজি তুল্লাহুর জীবনী আলোচনার এক অংশে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তিনি মক্কার বাহিনীতে যোগদান করা থেকে নিজেকে বিরত রেখেছিলেন তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং তার অধীনে অনেক লোকেরা ছিল তিনি নিজেকে মক্কার বাহিনীতে যোগদান করা থেকে বিরত রাখলেও তার অধীনস্থ অনেক লোকেরাই গিয়ে তালহা এবং জুবয়ারের বাহিনীতে যোগদান করেছিল কাজে এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে বাসরার ভেতরকার বিভক্ত অবস্থা কত প্রকট ছিল বিন কায়েজ তিনি সেই কঠিন অবস্থা সম্পর্কে বর্ণনা করে বলেছেন কিভাবে আমি তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করতে পারি কারণ তাদের মধ্যে রয়েছেন উম্মুল মিনীন আইসারাদিয়ত লহা এবং আরও রয়েছেন আল্লাহ রাসুলের দুইজন বিশিষ্ট সাহাবি তিনি বলছেন যে সেই পরিস্থিতি ছিল খুবই সংকটময় একটি পরিস্থিতি তহা এবং জুবাইরের সেই বাহিনী বসরার ভেতরে প্রবেশনা করে তারা অপেক্ষমান ছিলেন সেখানে তারা শিবির স্থাপন করলেন এদিকে বাসরার আমির ওসমান ইবনে হোনায়ফ তিনি বাসরার মসজিদে কুৎবা দেওয়ার জন্য মেম্বরে উঠলেন এমন সময় জনৈক ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে বলল হে লোকেরা তারা যদি ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের কাছে এসে থাকে তাহলে তারা এমন এক নগর থেকে এসেছে অর্থাৎ মক্কা থেকে তারা এসেছে যেখানে এমনকি পশু পাখিও নিরাপদ আর যদি তারা উসমানের রক্তের বদলার দাবি নিয়ে আমাদের কাছে এসে থাকে তাহলে আমরা তো তার হত্যাকারী নই সেই ব্যক্তি মসজিদে উঠে দাঁড়িয়ে বলল সুতরাং তোমরা আমার আনুগত্য করো এবং তারা যেখান থেকে এসেছে তাদেরকে সেখানে ফেরত পাঠিয়ে দাও এরপর আরেকজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে বললো তারা তো এসেছে উসমানের হত্যাকারীদের বিরুদ্ধে আমাদের সাহায্য নেওয়ার জন্য সুতরাং উপস্থিত লোকেরা দুই পক্ষে বিভক্ত হয়ে গেল কেউ কেউ তাল্হা এবং জুবাইরের বাহিনীকে ফেরত পাঠানোর পক্ষে ছিলেন আবার কেউ তাদেরকে সমর্থন প্রদান করার পক্ষে ছিলেন এভাবে লোকেরা দুই পক্ষে বিভক্ত হয়ে একে অপরের প্রতি কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো। তখন বাসুরার গভর্নর ওসমান ইবনে হুনাইফ বুঝতে পারলেন যে বাসুরায় এখনও ওসমানের হত্যাকারীদের পক্ষে সাহায্য সহায়তা প্রদান করার মতো লোকজন বিদ্যমান রয়েছে নিঃসন্দেহে তিনি এই অবস্থাকে অপছন্দ করলেন এরপর বাসরার গভর্নর ওসমান ইবনে হুনাইফ তিনি বাহিনী নিয়ে বের হলেন এবং তালহা এবং জুবাইরের বাহিনী ঠিক সামনেই শিবির স্থাপন করলেন তিনি তাদেরকে বসরোরার ভেতরে প্রবেশ করতে দিতে চাচ্ছিলেন না এভাবে যখন উভয় বাহিনী পরস্পরের নিকটবর্তী হয়েছিল সেই অবস্থায় তালহা রাদানহু তিনি উঠে দাঁড়ালেন এবং নিজেদের অবস্থা কেন তারা এসেছেন ইত্যাদি বিষয়গুলো সুস্পষ্ট করে ক্ষুদার প্রদান করলেন যখন তিনি ক্ষুদার প্রদান করলেন এবং ওসমানকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই বিষয়ে প্রতিশোধ গ্রহণ করা হত্যাকারীদের ওপর শাস্তি কার্যকর করা এই বিষয়গুলোর কথা শেষ করলেন তখন তার কথার সমর্থনে তার বাহিনী চিৎকার করে বলল সদাক্তা অবার আপনি সত্য কথা বলেছেন আপনি পুণ্যবান কিন্তু ওসমান ইবনে হুনাইফের বাহিনীর অধীনে যে সকল ফিতনাবাজ লোকেরা মেরে ছিল। तारा तल्हार बक्त्य के अपछंद कर ला आशंका करल जनमत गठन करते थकें तो धीरे धीरे मक्कर बहन शक्ति अनेक बृद्धि पाए फिटनबाज व्यक्तिरा उन्मुक्त हो जाए फले तर शि कार्यकर खुबी सहज हो जाए फिटनबाज व्यक्ति प्रधान उद्देश्य छो एक विशृंखल परिसार कार्य एड़िए जावा निजेद आत्मरक्षा कर फले तल्हार बक्तव्य पर बोल बाल कज्ता व फजरता अपनी मिथ्या पापी व्यक्ति चिंता देख তাল্হা রাজিআহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিশিষ্ট সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তাকে সেই ফিতনাবাদ ব্যক্তিরা এভাবে গালমন্দ করছিল একই অবস্থা ঘটল জুবাইর আল্লাহর বক্তব্যের পরেও সুতরাং সেই ফিতনাবাদ ব্যক্তিদের অন্তরে আল্লাহ রসুল সাল্লামের সাহাবিদের প্রতি কোনো সম্মান এবং শ্রদ্ধা অবশিষ্ট ছিল না এভাবে তাল্হা এবং জুবায়রের পর আইসা রাজি আল্লাহতোলাহা তিনি একটি শক্তিশালী ক্ষুদা প্রদান করলেন আইসা রলিউন তিনি উচ্চ উচ্চকণ্ঠের অধিকারী নিয়েছিলেন এবং প্রভাবশালী বক্তব্য প্রদানের ক্ষমতা রাখতেন তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে আমরা বাসার গভর্নর ওসমান ইবনে হুনাইফকে অপসারণ করতে আসিনি কিংবা তার ব্যাপারে কোনো আপত্তি জানাতে আসিনি কিন্তু কিভাবে ওসমানের রক্তের ব্যাপারে আমরা চুপ থাকতে পারি তাকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে এমন এক মাসে যা হারাম এমন এক স্থানে যার হারাম সুতরাং আইসার আইতলান্নার সেই শক্তিশালী বক্তব্যের পর ওসমান ইবনে হুনাইফের বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে একদল লোক তার আইসার আতলাহানার কথাকে সমর্থন করতে থাকেন তারা বলতে থাকেন সাদাক্তি ও অরার্তি আপনি সত্য বলেছেন আপনি পূর্ণবতী আরেক দল সেই বিভ্রান্ত ফিতনাবাজ ব্যক্তিরা তারা বলতে থাকে বল কাজাবতি ফাজারতি আপনি মিথ্যা বলেছেন আপনি পাপি চিন্তা করে দেখুন উম্মুল মমিন আইসা রাজিয়া তালানার বিরুদ্ধে তারা এভাবে কথা বলছিল সুতরাং আইসা রাজি তালহার বক্তব্যের পর উসমান ইবনে হুনাইফের বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল মক্কা থেকে আগত সেই বাহিনীর সমর্থনে যুক্ত হয় আরেক দল তাদেরকে গালমন্দ এবং অপমান করতে শুরু করে এবং ঠিক তখনই ফিটনাবাজ ব্যক্তিদের মধ্যে একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হুকাইম ইবনে জাবালা সে বিশৃঙ্খলা শুরু করে এবং দুই বাহিনীর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয় হুকাইম ইবনে জাবালা সে ছিল ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে অন্যতম এবং সে মূলত একজন ডাকাত ছিল যে বিভিন্ন কাফেলা লুট করত সুনির্দিষ্ট প্রমাণের অভাবে তার উপর হদের শাস্তি কার্যকর করা যাচ্ছিল না ফিতনাবাজদের পক্ষে যোগদান করে সে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল বাহিনীতে সেই অবস্থায় যখন সে দেখল যে শক্তি এবং অরক্ষিত হয়ে যাচ্ছে তারা হয়ে যাচ্ছে তখন সে তার সাথে থাকা লোকদেরকে নিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিল তলহা জুবায়র এবং আইসারাই তলহার বাহিনীর উপর তারা আক্রমণ করতে শুরু করলো মক্কার বাহিনী পাল্টা আক্রমণ করছিলেন না কেবলমাত্র নিজেদেরকে আত্মরক্ষা করে যাচ্ছিলেন এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা আসে এবং কোনো চূড়ান্ত মীমাংসা ছাড়াই সেই দিনে বিরতি হয়ে যায় পরদিন সকালে হুকাইম ইবনে জাবালা আবারও তার সাথে থাকা লোকদেরকে নিয়ে মক্কার বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করে মক্কার বাহিনী যখন দেখল যে অপরপক্ষ তাদের উপর আক্রমণ পরিচালনা করছে এবং তারা কোনো কিছুর পরোয়া করছে না সেই অবস্থায় তালহা এবং জুবাইর রাজিয়তুল্লাহ আনহুমা তারা নির্দেশ দিলেন যে আমাদেরকেও এবার পাল্টা আক্রমণ পরিচালনা করতে হবে সুতরাং তারাও পাল্টা আক্রমণ পরিচালনা করলেন এবং হুকাইম ইবনে জাবালার বাহিনীর উপর পরাজয় চাপিয়ে দিলেন হুকাইম ইবনে জালার সাথে বানু আব্দয়ে কি শুনল হুকাইম ইবনে জাবালা সে উম্মুল মিনীন আইসা রাজি আল্লাহ তালহাকে গালমন্দ করছে এবং অভিশাপ প্রদান করছে তখন সেই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে বলল তুমি কি বলছো তুমি এক নিকৃষ্ট লোক তুমি এক নিকৃষ্ট নারীর সন্তান তুমি আইসা রাজি আনহাকে অভিশাপ প্রদান করছো ইতিহাস থেকে দেখা যায় সেটি হচ্ছে প্রথম ঘটনা যখন কোনো ব্যক্তি আইসা রাজি আনহাকে গালবন্দ করতে শুরু করেছিল এবং সেই নিকৃষ্ট ঘটনার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে বনু আব্দুল কায়েজ তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করলো এবং হুকাইম ইবনে জালার পক্ষে সমর্থন প্রত্যাহার করে নিল কিন্তু এরপরেও হুকাইম ইবনে জালা তার সঙ্গে থাকা লোকজনকে নিয়ে কোনো কিছুর পরোয়া না করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল সেই অবস্থায় মক্কার বাহিনীর সামনে প্রতিপক্ষের আসল চেহারা এবং তাদের স্বরূপ উন্মোচিত হল ফলে তারাও প্রতি আক্রমণ পরিচালনা করলেন এবং শেষ পর্যন্ত সেই ফিতনাবাজ ব্যক্তিদের সবাইকে দমন করতে তারা সক্ষম হলেন সেখানে থাকা পুরো ছয়শ জন ব্যক্তিকে তারা হত্যা করতে সক্ষম হয়েছিলেন এবং তারা ছিল সেই ফিতনাবাজ লোক যারা ওসমানুর ইতলানহুর বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের মধ্যে সকলেই নিহত হলো শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত সে ছিল হারকুজ ইবনে জুহর সে পলায়ন করতে সক্ষম হল এবং গোত্রপ্রীতির কারণে সে তার নিজের গোত্রের মাধ্যমে সুরক্ষা লাভ করছিল বাহিনী যখন হারকুজকে তাদের কাছে তুলে দেওয়ার জন্য দাবি জানালেন তখন গোত্রপ্রীতির কারণে তারা অস্বীকৃতি জানাল এবং হারকুজের পক্ষে তাদের গোত্রের ছয় হাজার যোদ্ধা সমর্থনে দাঁড়িয়ে গেল সুতরাং ফিতনাবাজদের মধ্যে হারকুজ ইবনে জুহর ব্যতীত অন্য সকলের মৃত্যুর মাধ্যমে বাসরার ঘটনা সমাপ্ত হলো। সেই সংঘর্ষ সমাপ্ত হওয়ার পর তালহা এবং জুবায়র আদি আল্লাহানহুমা অর্থাৎ মক্কার সেই বাহিনী তারা বাসরার গভর্নর ওসমান ইবনে হুনাইফের সঙ্গে আলোচনা করতে চাইলেন এখানে লক্ষণীয় বিষয় যে বাসরার গভর্নর ওসমান ইবনে হুনাইফ তিনি কখনোই মক্কর বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করেননি বরং তার বাহিনীর মধ্যে যারা ফিতনাবাজি লোকেরা ছিল তারাই মক্কর বাহিনীর উপর আক্রমণ পরিচালনা করেছিল ওসমান ইবনে হনাইফের সঙ্গে আলোচনা করার জন্য তারা অপেক্ষায় ছিলেন এবং ওসমান ইবনে হুনায়েব তিনি নিজের বাসাতেই ছিলেন কোনো কারণে তার আসতে বিলম্ব হচ্ছিল তার আসতে বিলম্ব হচ্ছে দেখে কিছু লোক গিয়ে তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে তাল্লাহা এবং জুবাইরের কাছে নিয়ে আসলেন এবং যে অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে সেটা দেখে তাল্লাহা এবং জুবাইয়ের তারা হতবাক হয়ে গেলেন তাকে আঘাত করা হয়েছিল শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল এমনকি মাথার চুল এবং মুখের সমস্ত দাড়ি টেনে উপড়ে ফেলা হয়েছিল সাহাবাইকরাম বাসুরার গভর্নরের এই অবস্থা দেখে অত্যন্ত মর্মাহত হলেন এবং তাকে যখন আয়সায় রাজানহার কাছে নিয়ে আসা হয়েছিল তিনিও অত্যন্ত দুঃখ পেলেন এবং বললেন তাকে ছেড়ে দাও তিনি যেদিকে ইচ্ছা সেদিকে চলে যেতে পারেন এরপর ওসমান ইবনে হুনাইফ তিনি বাস্ত্র ত্যাগ করলেন এবং বাস্ত্র ত্যাগ আলী রায়তলানহর বাহিনীর সাথে যোগদান করেন ইতিহাসের এই অংশে আমরা দেখতে পাই যে কারা ওসমান ইবনে হুনাইফকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন কিংবা তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছেন এই অংশটি স্পষ্ট নয় কিন্তু রাফিদ ইশিয়ারা এখানে সাহাবাই একরামের উপর দোষারোপ করেন সুস্পষ্ট বর্ণনার বিপরীতে অস্পষ্ট ধারণাকে অনুসরণ করে রাফিদ ইশিয়ারা সাহাবা একরামের উপরেই এই দোষ আরোপ করতে চান যেটা কখনোই গ্রহণযোগ্য নয় এবং সাহাবাই একরামের উন্নত মর্যাদা এবং আগের ও পরের বিভিন্ন ঘটনার রেকর্ডের সাথে কখনোই মানানসই নয় সাহাবাইকরাম কখনোই ওসমান ইবনে হুনাইফকে বন্দি করতে কিংবা তাকে লাঞ্ছিত করতে আদেশ প্রদান করেননি বরং তার পরিণতি দেখে তারাও মর্মাহত হয়েছেন এবং তাকে ছেড়ে দিয়েছেন ফলে তিনি স্বাধীনভাবে গিয়ে আলিরা ইতিনের সঙ্গে যোগদান করেছিলেন এভাবে তাল্লা এবং জুবাই সেই মক্কা থেকে আগত বাহিনী তারা উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন এবং ফিতনাবাজদের পর একটি অংশকে তারা দমন করলেন তাদেরকে হত্যা করলেন শুধুমাত্র একজন ব্যক্তি ব্যতীত সে ছিল হারকুজ ইবনে জুহর বাসরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর তারা অন্যান্য প্রদেশে চিঠি পাঠিয়ে সেখানকার অবস্থা জানালেন তারা কুফা ইয়া ইয়ামা এবং শামে চিঠি পাঠিয়ে সেখানকার পরিস্থিতি ব্যক্ত করলেন এবং বাস্রাতে তারা যে উদ্দেশ্যে এসেছেন অর্থাৎ মানুষদের অবস্থা সংশোধন করা সেই বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করলেন বাস্রায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর মক্কা থেকে আগত সেই বাহিনীর সৈন্য সংখ্যা অনেক বৃদ্ধি পেল এবারে আমরা যাচ্ছি আলী রাদিয়ত লহুর বাহিনীর ঘটনা বর্ণনার প্রসঙ্গে আলী সেই সময় মদিনাতে অবস্থান করছিলেন সাহাবাইকার কখনোই আলীকে মদিনা ত্যাগ করার অনুমতি প্রদান করেননি তারা এর পক্ষে ছিলেন না আলী রহিসলানহ তিনি মদিনা ত্যাগ করার কথা ভাবছিলেন সেখানকার পরিস্থিতির কারণে কারণ বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা মদিনায় প্রবেশ করে তার বাহিনীর সঙ্গে মিশে রয়েছে এবং আলী সেখানে ছিলেন শক্তিহীন প্রভাবহীন মোয়াবিয়া রহি ইসলানহু যেহেতু আলীর কাছে বায়াত প্রদান করছিলেন না কাজে আলী প্রথমে শামে যাত্রা করার কথা ভাবছিলেন যেন তিনি মুয়াবিয়ার কাছ থেকে বায়াত গ্রহণ করতে পারেন আলী রহিতালাহু তিনি চিন্তা করছিলেন যে মদিনার যেই প্রাধান্য ছিল অন্যান্য নগরের উপরে সেটা তৎকালীন পরিস্থিতির কারণে আর ছিল না তিনি বলেছিলেন যে মানব শক্তি এবং সম্পদ এটা রয়েছে ইরাকে সাহাবি আবু আইব আল আনসারি রাজিয়ালাহু যখন আই রানহুর এই চিন্তার কথা শুনলেন তখন তিনি তাকে নিষেধ করলেন মদিনা ত্যাগ করতে তিনি বললেন ইয়া আমির আল মিনিন আপনি এই ভূমিতেই থাকুন কারণ মদিনা একটি ঢাল স্বরূপ যা সুরক্ষা প্রদান করে এই ভূমিতেই তো আল্লাহ রসুল হিজরত করেছেন এখানেই রয়েছে তার কবর এবং মেম্বার এটিই হচ্ছে ইসলামের কেন্দ্র এরপর তিনি আরও উপদেশ প্রদান করে বলেছেন যদি আরবরা আপনার আনুগত্য করে তাহলে আপনার অবস্থা পূর্ববর্তী খলিফাদের অনুরূপ হবে আর যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে তাদের শত্রুদেরকে প্রেরণ করুন আর যদি আপনি এই ভূমি ত্যাগ করতে বাধ্য হন তাহলে সেটা করতে পারেন কিন্তু সকল প্রচেষ্টা নিয়োগ করে খান্ত হওয়ার পর আদিরাহানু বিশিষ্ট সাহাবায়করামদের পরামর্শ গ্রহণ করলেন আবু আয়ুব আল আনসারি তার পরামর্শ মেনে নিলেন এবং তিনি মদিনা ত্যাগ করলেন না কিন্তু পরবর্তী বিভিন্ন ঘটনার কারণে তিনি কুফা যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন কুফাতে যাওয়ার মাধ্যমে তিনি স্বামীর নিকটবর্তী হতে পারবেন এই কারণে তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং যখন তিনি রওনা হওয়ার উদ্যোগ নিচ্ছেন সেই অবস্থায় তার কাছে সংবাদ আসলো যে আইসা তাল্লাহা এবং জুবায়ুর রাজিউতালহুম তাদের বাহিনী বাঁসুড়ার দিকে রওনা হয়ে গেছে ফলে তিনি কুফা হয়ে বাঁসুড়ার দিকে রওনা হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং মদিনাবাসীদের কাছে সাহায্যের আবেদন করলেন যেন তারা তার সঙ্গে যোগদান করেন কিন্তু মদিনাবাসীরা আলীর বাহিনীতে সেই ফিতনাবাজদের উপস্থিতির কারণে তার সঙ্গে যোগদান করতে অনাগ্রহী ছিলেন পরিস্থিতির সুস্পষ্ট না হওয়া পর্যন্ত তারা বিলম্ব করার পক্ষে ছিলেন ফলে আলী রাধিয়ানহ খুবই অল্প সংখ্যক লোক মাত্র সাতশো জন হালকা সাজে সজ্জিত যোদ্ধা নিয়ে রওনা হয়ে গেলেন তিনি মদিনা ত্যাগ করলেন বিশিষ্ট সাহাবিদের মধ্যে অন্যতম আবদুল ইবনে সালাম রাজিউল তালানহু তিনি আলী রাইতলানহুকে পরামর্শ প্রদান করছিলেন এবং মদিনা ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করছিলেন তিনি আলীকে বলেছিলেন আমি আপনার নিরাপত্তার আশঙ্কা করছি আমি আশঙ্কা করছি যে আপনার উপর তোর বাড়ির আঘাত হানা হবে তিনি আরও বললেন একবার যদি আপনি রাসুলের মেম্বর ছেড়ে চলে যান হয়তো আর কখনোই এটা দেখতে পারবেন না ইবনে সিরিন এবং আশা আবির রাহিমাউল্লাহ তারা বর্ণনা করে বলেছেন যখন মদিনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তখন সেখানে উপস্থিত আল্লাহ রসুল সাল্লি ইসলামের সাহাবা ইকরামদের সংখ্যা ছিল দশ হাজারেরও বেশি क्योंकि तरह मध्य जरा परवर्ती अर्थात आली तल्हा जुबैर मध्य संघटित जामाल जुद्ध और परवर्ती सिफिने अंश ग्रहण कर खुबी अल्प छोटा कख जन बहुतगुलश रहीउल्ला अत्यंत जोर दिए बदर जरा अंशग्रहण कर बदरि सहिदर मध्य मात्र चार जन जमाले जुद्धे अंश ग्रहण कर एकदि आली एवं आम्मार অপরদিকে ছিলেন তালহা এবং জুবায়র রাদি আল্লাহু আনহুম সার কথা হচ্ছে অধিকাংশ সাহাবাহিকরাম সেই পরিস্থিতিকে একটি ফিতনা বা অস্পষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি হিসেবে শনাক্ত করে নিজেদেরকে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছিলেন এই প্রসঙ্গে সামনের দিকে আমরা বিশিষ্ট সাহাবি আবু মুসা আল আশারি রাজি আল্লাহতুল্লাহ আনহুর কিছু ঘটনা দেখতে পাবো আলী রাইতুল্লাহানহু যখন তিনি বাসরার বাহিনী সম্পর্কে অর্থাৎ বাসরার দিকে যে বাহিনী রওনা হয়েছে সেই সম্পর্কে জানতে পারলেন তখন তিনি শুরুতে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদেরকে তাদের মতোই ছেড়ে দেবেন কিন্তু পরবর্তীতে চিন্তা করলেন যদি তাদেরকে তার নিজের সাথে যোগদান করাতে পারেন সেটাই উত্তম হবে এরপর তিনি বাসরার দিকে বাহিনী সহকারে রওনা হয়ে গেলেন আলী রাজি লহু তিনি উম্মদের বিভক্তির আশঙ্কা করেছিলেন এবং যে কারণে মক্কার বাহিনী বাসড়ায় পৌঁছানোর আগেই তাদের সঙ্গে আলোচনা করা এবং সেই বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য নিজেও বাহিনী নিয়ে বাসরার দিকে রওনা হয়ে গিয়েছিলেন এ প্রসঙ্গে মারোয়ান ইবনে আব্দুর রহমান আল খা তার বর্ণনাতে আমরা দেখতে পাই তিনি বলছেন আমরা উমরা করার উদ্দেশ্যে কুফা ত্যাগ করলাম এবং তখন আমরা উসমানের মৃত্যু সংবাদ শুনলাম আমরা সেই স্থানে পৌঁছালাম এবং আলীর বাহিনীকে দেখতে পেলাম তারা বাসুরার দিকে যাচ্ছেন দেখলাম তাদের সংখ্যা অল্প তখন আমি জানতে চাইলাম যে এসব কি হচ্ছে আমিরুল মিনিন তিনি এখানে কেন তিনি উত্তরে বললেন যে তালহা এবং জুবাইরের বাহিনীকে ফিরিয়ে আনার জন্য তারা যাচ্ছেন এবং তাদের বাসরাতে পৌঁছানোর ঠেকানোর জন্য তারা যাচ্ছেন মারোয়া নিবনে আব্দুর রহমান আল খা মেসি তিনি বললেন ইন্নানিল্লাহি বা ইন্না ইহিয়া রাজিওন অর্থাৎ সেই সংকটময় পরিস্থিতি অনুধাবন করে তিনি সেই দুয়া পড়লেন তিনি বুঝে পারছিলেন না যে কোন পক্ষে তিনি যোগদান করবেন তিনি কি আলীর বাহিনীর পক্ষে যোগদান করবেন নাকি মক্কা থেকে আগত সেই বাহিনীর পক্ষে যোগদান করবেন সুতরাং সেই সময়কার পরিস্থিতিগুলো ছিল খুবই অস্পষ্ট এবং একটি ধোঁয়াশাপূর্ণ অধিকাংশ তার বিল্ড করার এবং পরিস্থিতি যখন আলী রাইতাহু মদিনা ত্যাগ করলেন এবং রাবদা নামক স্থানে এসে পৌঁছালেন সেই হাসান রাইতলাহু ফজর সালাতের পর তার কাছে এসে বললেন আমি আপনাকে আগেই সাবধান করেছিলাম কিন্তু আপনি আমার কথা শুনেন নি আগামীকাল आपके हत्या करा एम अवस्था जख आनी का अपनारे सहाकारी समर्थनकारी हिसेबी पाने ना आली जानते चाहें क्यीछ और ए कौन कथा शुनि तक हासान रही तीन विषय उल्लेख कर प्रथम विषय जितना कले आपना अपनी मदिना त्याग कर ओसमान हत्या से विषय कारण क्यों अपना के दोषारोप करते परे दु नम्बर विषयें निषेध करतक्षण पर्यत वाय ग्रहण करबें ना যতক্ষণ না বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা এসে আপনার কাছে বায়াত প্রদান না করছে তিন নম্বর তিনি বলেছেন যে এরপর সেই দুই ব্যক্তির ঘটনা অর্থাৎ আল্লাহ এবং জুবায়ের তারা যা করছেন তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন যতক্ষণ না পরিস্থিতি শান্ত হয়ে আসে যদি তারা কোনো বিষয়ে ভুল করে ফেলেন তাহলে সেটার দায়ভার তাদের উপরেই বর্তাবে কিন্তু আপনি আমার কথা শুনেননি। নি এই আমরা যদি নিরপেক্ষ অবস্থান থেকে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই হাসান রাই তাল সেই বক্তব্য अत्यंत जौक् मन है क्यूँ आलिया इतलानूनी कि भेवलें तर वक्तव्य क्यी आलिया इतलानूनी जवाब दिए बने प्रथम विषय अर्थात फितनार समय मदीना त्याग कर प्रसंगे तक अन्न सवार मत अवरुद्ध छः नम्बर विषय वायत ग्रहण कर सम्पर्के खलिफा क्यों ये मदिन सिद्धान अर्थात समस्त स्थान सबाई मिले सिद्धांत ग्रहण करब सहबा इकराम चान्नी আলী বলেছেন যে অন্যান্যরা এই সিদ্ধান্ত গ্রহণ করুন এটা আমরা চাইনি অর্থাৎ মোদিনাতেই ছিলেন বিশিষ্ট সাহাবায়িকরম এবং তারাই হচ্ছেন আহলুল হাল্লি ওল আক সিদ্ধান্ত প্রদানকারী ব্যক্তিবর্গ তাদের সিদ্ধান্তে খলিফা নির্বাচন করা হয়েছিল এবং তৃতীয় বিষয় অর্থাৎ তালহা এবং জুবাইর বাহিনীকে তাদের অবস্থাতে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে সেই প্রসঙ্গে আলী বললেন আমি যদি ঘরে বসে থাকি তাহলে আমার দায়িত্ব অর্থাৎ তিনি খলিফা সেই দায়িত্ব কে পালন করবে এরপর আলী একটি উপমা প্রদান করে বলেছেন যে আমি সেই হায়ানার মতো হতে চাই না যাকে চতুর্দিক থেকে ঘেরাও করা হলে কেবলমাত্র অসহায়ের মতো চিৎকার করতে থাকে এবং তিনি বলেছেন আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে কে করবে এরপর তিনি হাসানকে বললেন কাজেই হে আমার সন্তান এই বিষয়ে দুশ্চিন্তা করা থেকে তুমি বিরত হও আল্লি রজিতহু তিনি কুহা থেকে শক্তি সংগ্রহ করার চেষ্টা করছিলেন এই উদ্দেশ্যে তিনি আম্মার রাজিতাহু তাকে পাঠিয়েছিলেন এবং এরপর হাসান এবং আল কাকা ইফনে আমর রাজি আনহুমা তারাও সেখানে গিয়ে শক্তি সংগ্রহ করার চেষ্টা করেছিলেন খুফতে যিনি গভর্নর ছিলেন তিনি ছিলেন আবু মুসাই আল্লাহ শাহরী রাজি আল্লাহতালহু আবু মুসাই আল্লাহ শাহরী তিনি আলী রাইহর কাছে পায়াত প্রদান করেছিলেন কিন্তু সেখানেও আমরা দেখতে পাই যে সাহাবাহিক রামদের মধ্যে এই বিষয়ে মত সৃষ্টি হয়ে যায় যখন কিনা আম্মার হাসান এবং আল কাকা তারা সেখানে শক্তি এবং সমর্থন গ্রহণ করার চেষ্টা করেছিলেন লোকেদেরকে আলীর বাহিনীতে যোগদান করার চেষ্টা করছিলেন সেখানে আবু মুসা আলা শাহরি লোকেদেরকে বিরত রাখছিলেন এবং নিরুৎসাহিত করছিলেন সেই বাহিনীতে যোগদান করা থেকে সুতরাং একই বিষয়কে তারা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান থেকে দেখছিলেন এবং বুঝছিলেন সেটা ছিল তাদের মধ্যে একটি সৃষ্ট মত পার্থক্য আবু মুসাইল আশিয়ারি রায়দিৎ তিনি উপস্থিত লোকেদেরকে বিরত থাকার জন্য বলছিলেন কারণ তিনি সেই ঘটনাকে একটি ফিতনা হিসেবে আখ্যায়িত করেছিলেন যে বিষয় অস্পষ্ট কোন দিকে সত্য কোন দিকে মিথ্যা কোন দিকে সঠিক কোন দিকে ভুল সেই বিষয়গুলো বোঝা যাচ্ছিলো না ফলে আবু মুসাই আল্লাহ শেয়ারি উপস্থিত লোকেদেরকে আল্লাহ রসুল্লাহ সাল্লামে সেই হাদিসটি স্মরণ করিয়ে দিলেন যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে অচির এই অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা বা বিপর্যয় তোমাদের উপর আসতে থাকবে এমন অবস্থা হবে সকালবেলা যে ব্যক্তি থাকবে মুমিন সে সন্ধ্যায় হয়ে যাবে কাফের এবং সন্ধ্যায় যে ব্যক্তি মুমিন থাকবে পরদিন দিন ভোরে সে ব্যক্তি হবে কাফের সেই ফিতনার সময়ে একজন বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির থেকে উত্তম হবে একজন দাঁড়ানো ব্যক্তি একজন চলাচলকারী ব্যক্তির থেকে উত্তম হবে এবং একজন চলমান ব্যক্তি দ্রুত গতিতে চলমানকারী ব্যক্তির থেকে উত্তম হবে রসুল্ল সাল্লিয়াল্লাম আরও বলেছেন সেই সময় আসলে তোমরা তোমাদের ধনুক ভেঙে ফেলবে কেটে ফেলবে বা ছিঁড়ে ফেলবে এবং তরবারিগুলোকে পাথরের উপর আঘাত করে সেগুলোকে ভেঙে ফেলবে এবং যদি তোমাদের কারো ঘরে ফিতনা প্রবেশ করে সে যেন আদমের দুই পুত্রের মধ্যে যিনি উত্তম তার মতো হয়ে যায় আদম আলাাল্লাম তার দুই পুত্রের ঘটনা থেকে আমরা জানি যিনি উত্তম ছিলেন অর্থাৎ হাবিল তিনি বলেছিলেন তার অপর ভাইকে যদিও বা তুমি আমাকে হত্যা করতে চাও কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই না অর্থাৎ আবুসা আশাহী রাজিয়ত আল্লাহ রসুল্লাহামের সেই হাদিস স্মরণ করিয়ে দিয়ে বললেন যে ফিতনা আসলে তোমরা নিজেদের ঘরে অবস্থান করো নিষ্ক্রিয়তা অবলম্বন করো এবং নিজেদেরকে আত্মরক্ষা করো অন্যের ক্ষতি করার থেকে স্বাভাবিকভাবেই আম্মার আলহাসান এবং আল আমর আমার রাজিয়তহুম তারা আবুমসাইল্লাশাহারীর সেই কথাগুলোকে পছন্দ করলেন না এবং তারা লোকেদেরকে উৎসাহিত করলেন আলীর বাহিনীর সঙ্গে যোগদান করার জন্য ফলে সেখান থেকে একটি বিরাট সংখ্যক লোক উৎসাহিত হলেন এবং আলীর ইতলানুর বাহিনীতে যোগদান করলেন এভাবে আলী তিনি বাসের অভিমুখে রওনা হয়ে গেলেন তালহা এবং জুবাইরের বাহিনীর সঙ্গে দেখা করার জন্য কুফ হাতে সাহবা মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল মতপার্থক্য সৃষ্টি হয়েছিল সেই কারণে তাদের ঐক্য কিংবা ভালোবাসাতে কোনো ঘাটতি সৃষ্টি হয়নি সুতরাং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে মুসলিমদের মধ্যে যে মত বৈধ সেই মত কারণে যেন ঐক্য এবং ভালোবাসা নষ্ট না হয়ে যায় এই প্রসঙ্গে বুখারি হাজিজে একটি চমৎকার ঘটনা উল্লেখিত হয়েছে আম্মার রাইতুল্লানহু তিনি যে কক্ষে ছিলেন সেখানে প্রবেশ করলেন আবু মাসুদ এবং আবু মুসা আল আশারি রাজিউলানহু এবং আরও প্রবেশ করলেন উকবাইবনে আমর আল আনসারি সেখানে আবু মাসুদ তিনি আম্মারকে বললেন যে আল্লাহ রাসুল্লাহসালামের সঙ্গ লাভ করার পরে থেকে এই বিষয়ে অর্থাৎ তৎকালীন চলমান যে ঘটনা সেই বিষয়ে তোমাদের তাড়াহুরা বা দ্রুত উদ্যোগী হওয়ার থেকে আমার দৃষ্টিতে অধিক দূষণীয় আর কোনো কাজ আমি দেখিনি তোমার কাছ থেকে দেখিনি আম্মার রহিতুল্লাহুকে তিনি কথা বললেন জবাবে আম্মার রহিদুল্লাহ তিনিও আবু মাসুদকে বললেন আল্লাহ রাসুলের সঙ্গ লাভ করার পর থেকে এ ব্যাপারে তোমাদের ঢিলেমি বা গরিমসি করার থেকে আমার কাছে অধিক দূষণীয় আর কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখিনি সুতরাং তৎকালীন সেই বিষয়গুলোতে সুস্পষ্ট ছিল দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল এরপরে উল্লেখ করা হয়েছে যে মাসুদ তিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন তিনি তার খাদেমকে ডেকে নিয়ে এসে বললেন হে বৎস দুই জোড়া পোশাক নিয়ে আসো এরপর দুই জোড়া পোশাক আনা হলে তার একটি তিনি আবু মুসাকে প্রদান করলেন এবং আরেকটি আম্মারকে প্রদান করলেন এবং বললেন ए बोलें एगुलू परिधान अपनारा जुमार दिन जुमार सलाते शरिक हवे सूतरा घटना केबू मासूद और परस्पर भिन्न भाव चिंता करबू मासूद पोशाक नहींहार प्रदान करस्परिक भलोबासा प्रतिफलित है वस्ते जे बाहिनी तरा केंसे तेज़ आगमन उद्देश्य इत्यादि प्रसंगे विभिन्न वर्णना उल्लेख कर এবারে আমরা আলী রাজিদ কালাহ তিনি কী উদ্দেশ্যে রওনা হয়েছেন সেই প্রসঙ্গে একটি বর্ণনা উল্লেখ করতে যাচ্ছি আবু রিফা ইবনে রাফি ইবনে মালিক আল আনসারি তিনি আলী রাজিদ কালাহুর কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কী উদ্দেশ্যে রওনা হয়েছেন ইয়া আমির আলম মিনেন তখন আলী বলেছেন যে আমি লোকেদের অবস্থা সংশোধন করার জন্য বের হয়েছি আবু রিফা জানতে চাইলেন যদি তারা সাড়া না দেয় আলী বললেন আমি তাদেরকে ভিন্ন মতের উপরেই ছেড়ে দেব এবং সবর করব। তিনি প্রশ্ন করলেন যদি তারা তাতেও সন্তুষ্ট না থাকে আলী বললেন যতক্ষণ তারা আমাদেরকে ছেড়ে দেবে আমরাও তাদেরকে ছেড়ে দেব। আবু রিফা আরও জানতে চাইলেন যদি তারা আপনাদেরকে ছেড়ে না দেয় আলী জবাব দিলেন তখন আমি আত্মরক্ষা করব। এই জবাব শুনে সন্তুষ্ট হয়ে আবু রিফা তিনি বললেন তাহলে আমিও আপনাদের সঙ্গে যোগদান করতে চাই তা বর্ণনায় ঘটনাটি এসেছে সুতরাং সাহবা একরাম কেউই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বা লড়াইয়ের জন্য মোটেও আগ্রহী ছিলেন না তারা এই বিষয়গুলোকে আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলেন এভাবে আলী যখন বাসুরার নিকটবর্তী হলেন তখন তিনি জুকার নামক স্থানে পৌঁছে যাত্রাবিরতি করলেন এবং সেখান থেকে আলোচনা করার জন্য প্রতিনিধি হিসেবে আল কাকা বিন আমর আদিউল আলানু তাকে পাঠিয়ে দিলেন তালহা এবং জুবাইরের বাহিনীর কাছে সুতরাং আলী আলোচনার মাধ্যমেই সমঝোতা প্রচেষ্টা গ্রহণ করেছিলেন সংলাপের মাধ্যমে সমাধান করতে চাচ্ছিলেন আলীর প্রতিনিধি হিসেবে কাকা পৌঁছালেন বাসুরাতে তালহা এবং জুবাইরের কাছে তিনি প্রথমে আইসা রাজিয়া তালানহা তার কাছে গিয়ে পৌঁছালেন এবং বললেন হে আমার মা আপনি কেন এখানে এসেছেন আইসা রাজি তালহা জবাব দিয়ে বললেন হে আমার সন্তান আমি মানুষদের বিষয়গুলো আপোষ এবং মীমাংসার উদ্দেশ্যে এখানে এসেছি একইভাবে কাকা তলহা এবং জুবাইরের কাছে গিয়ে এ বিষয় জানতে চাইলেন তখন তারাও বললেন আমরাও একই উদ্দেশ্যে এসেছি মানুষদের অবস্থাকে সংশোধন করার জন্য মীমাংসা করার জন্যই আমরা এখানে এসেছি কাকা জানতে চাইলেন তাহলে আপনারা আমাকে অবহিত করুন যে আপনারা কিসের ভিত্তিতে আপোষ করতে চাচ্ছেন কিসের ভিত্তিতে মীমাংসা করতে চাচ্ছেন আল্লাহর কসম যদি সেটা আমাদের বোধগম্য হয় তাহলে আমরাও আপনাদের আপোষ প্রচেষ্টায় অংশগ্রহণ করব। আর যদি আমরা একমত না হই তাহলে আমরা আপনাদের সঙ্গে অংশগ্রহণ করব না তখন তারা জবাব দিলেন তারা বললেন বিষয় হচ্ছে উসমানের হত্যাকাণ্ডের বদলা নেওয়ার বিষয় কারণ যদি হত্যাকারীদের উপর শাস্তি কার্যকর করা না হয় সেটা বর্জন করা হয় এর অর্থ হচ্ছে কোরআনকে বর্জন করা আর যদি তাদের উপর শাস্তি কার্যকর করা হয় তাহলে কুরআন কার্যকর হবে কাকা বললেন তাদের হত্যাকারীদের মধ্যে ফিতনাবাজদের মধ্যে যারা বাসরার লোক ছিল তাদেরকে তো আপনারা হত্যা করেছেন তাদের মধ্যে ছয়শো ব্যক্তিকে আপনারা হত্যা করেছেন একজন ব্যক্তি ব্যতীত সেই হচ্ছে হারকুজ ইবনে জুহায়ের আসা আদি সে আপনাদের কাছ থেকে পলায়ন করেছে এবং পলায়ন করে নিজের গোত্র বনু সাদের কাছে আশ্রয় গ্রহণ করেছে এরপর যখন আপনারা তাকে গ্রেফতার করতে চেয়েছেন তাকে হত্যা করতে চেয়েছেন তখন তার সমর্থনে তার পুরো গোত্র দাঁড়িয়ে গেছে ছয় হাজার লোক তার সুরক্ষার জন্য দাঁড়িয়ে গেছে এই অবস্থার প্রেক্ষিতে যদি আপনারা তাকে ছেড়ে দেন অর্থাৎ তার বিরুদ্ধে শাস্তি কার্যকর না করেন তাহলে অন্যদের বিরুদ্ধে আপনারা যে অভিযোগ উপস্থাপন করেছেন এখন তো আপনারাই সেই অভিযোগে দায়ী হবেন আর যদি আপনারা বনশাদের বিরুদ্ধে হারকুসের কারণে লড়াই করেন এবং তারা আপনাদেরকে পরাজিত করে তাহলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং যে উদ্দেশ্যে আপনারা বের হয়েছেন সেটা আপনারা অর্জন করতে ব্যর্থ হবেন সেই ক্ষেত্রে ফিতনাবাজ ব্যক্তিরাই আরও শক্তিশালী হবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন ব্যাপকভাবে সুতরাং আল কাকা রাজিয়াতও তিনি চমৎকারভাবে তৎকালীন পরিস্থিতি তাদের সামনে পেশ করলেন এবং সেই অবস্থায় আইসার রাজিয়া তোলাহা তিনি কাকার কাছে জানতে চাইলেন তুমি কি প্রস্তাব পেশ করছো হে কাকা কাকা বললেন আমি বলছি সর্বোত্তম সিদ্ধান্ত হচ্ছে এটাই যে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ওসমানের হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার জন্য সময় প্রদান করা জরুরি যখন এই চলমান বিভক্তির অবসান ঘটবে এবং পুরো উম্মাহ আমিরুল মিনীন আলীর পেছনে ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন তিনি মুক্ত এবং স্বাধীনভাবে ওসমানের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কাকা বললেন কাজেই যদি আপনারা আলীকে বায়াত প্রদান করেন সমর্থন প্রদান করেন তাহলে এটি একটি শুভ লক্ষণ এবং রহমত তখন আলী ওসমানের পক্ষে বদলা নিতে পারবেন आरिपाराता प्रत्याख्यन करें निजे अवस्थान ऊपर अटल थकें आदिर बिुदे लड़ाई करें तो हमें ये एक अशुभ लक्षण ए मुस्लिम शक्ति और प्रभाव बनष्टी कतर्कतारे कल्याण पक्ष नीन जे पक्ष अपा सब समय ग्रहण करके क्षतर मुखोमुखी करबें ना कारण से क्षति अपन केपर्श कररपर कल आल्ला नामे कसम को बोलि जदि कोष एकमत होते चुक्ति एकमत होते नारी उम्मतर ऊपर ध्वस नाचिल करबें ककाा रहीतलान्हर बक्तव्ये खुबी सन्तुष्ट हलन और तरा एकमत हलन और तरा बुमी खूब सुंदर बोले सठीक तुम्हें फिर जाओ आलिओ जदि तुम्हार अनुरूप मतामत नहीं आगमन कर विषय संशोधन हो जाए सबकिछ सुधरे जाए आली रहीतलान्हू तला जुबैर बहिन यह मनोभव जानते पे खूबी सन्तुष्ट हलन और बुझे परलें शांतिपूर्ण समाप्ति खूब ही निकटवर्ती আল কাকা ফেরত আসার পর আলির দূত বা প্রতিনিধি পাঠিয়ে পুরো বিষয়কে আবারও যাচাই করলেন এবং নিশ্চিত হলেন আলী রহিতানহ সন্তুষ্ট চিত্তে দাঁড়িয়ে ভাষণ দিলেন এবং বললেন হে লোকেরা আমরা আগামীকাল যাত্রা শুরু করব আমরা ফিরে যাব, তোমরাও আমাদের সাথে যাবে আর যারা ওসমানের হত্যায় কোনোভাবে কোনো কিছু দিয়ে গ্রহণ করেছো কোনোভাবে সমর্থন করেছ তারা কেউ আমাদের সাথে যাবে না ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে ওসমানের হত্যাকাণ্ডের পর থেকে শুরু করে সেই সময় ছিল সবচেয়ে শান্তির সময় মুসলিমরা উভয় পক্ষ শান্তির সাথে রাতে ঘুমাতে গেলেন কিন্তু যারা সেই ফিতনাবাজ ব্যক্তি ছিল তথা সবাই চক্রান্তকারী ব্যক্তিরা তাদের জন্য সেই রাত ছিল সবচেয়ে অশান্তির রাত এতদিন পর্যন্ত নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বিচারকে বিলম্বিত করে এসেছে কিন্তু সেই পরিস্থিতিতে তারা নিজেদের চূড়ান্ত বিপদ টের পেল তারা বুঝতে পারল যে উভয় বাহিনী এক হয়ে যাচ্ছে মুসলিমদের বিভক্তি দূর হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরা তাদের পরিচয় প্রকাশিত হয়ে যাবে তাদের উপর শাস্তি কার্যকর করা হবে ফলে তারা নতুন করে চক্রান্ত করতে শুরু করল। ফিতনাবাজ ব্যক্তিদের মধ্যে সকলের অপরাধ একই রকম ছিল না বিভিন্ন ধরনের লোকেরা সেখানে ছিল অনেকের নাম পরিচয় অজানা ছিল দ্বিতীয় গ্রুপ ছিল অনেকেই সুপরিচিত কিন্তু গোত্রবাদের কারণে বা আসাবিয়ার কারণে নিজ নিজ গোত্রের পক্ষ থেকে তারা সুরক্ষা প্রাপ্ত ছিল তৃতীয় গ্রুপ ছিল যাদের ব্যাপারে শুধু সন্দেহ করা হয়েছিল কিন্তু তাদের অপরাধের পক্ষে সুনিশ্চিত কোনো প্রমাণ ছিল না আর এর বাইরেও চতুর্থ আরেকটি গ্রুপ ছিল যাদের অন্তরে ছিল নিফাক কিন্তু বাইরের দিক থেকে তারা সাহায্যকারী বা সমর্থনকারী সেজে ছিল সেই অবস্থায় আবদুল্লাহ সাবা তার অনুসারীদেরকে নিয়ে গোপন বৈঠক করলো এবং সে বললো এতদিন পর্যন্ত তো তালহা এবং জুবাইরের অবস্থান আমরা জানতাম তারা আমাদের বিরুদ্ধে এটা আমরা জেনে এসেছি কিন্তু আজকে রাখ পর্যন্ত আলীর অবস্থান তো আমরা জানতে পারিনি এখন যদি উভয় বাহিনী অর্থাৎ তারা একত্রিত হয়ে যান তাহলে নিশ্চিতভাবেই তাদের ঐক্য হবে আমাদের রক্ত ঝড়ানোর ব্যাপারে এরপর সেই চক্রান্তকারীরা তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে রাতের অন্ধকারে যখন উভয় বাহিনী বিশ্রামরত অবস্থায় থাকবে তখন তারা একে অপরের বিরুদ্ধে হামলা আক্রমণ পরিচালনা করবে যেন একটি সংশয়গ্রস্ত অবস্থা সৃষ্টি হয় এবং কেউ বুঝতে না পারে যে কোথেকে কিভাবে হামলা শুরু হলো ফলে দুই বাহিনীর মধ্যে একটি যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে পরদিন ভরে ঠিক এটাই ঘটল এবং এভাবেই জামালের যুদ্ধের মর্মান্তিক ঘটনা সূত্রপাত হয় আরবদের রীতি ছিল এটা যে কখনও কাউকে আক্রমণ করতে চাইলে তখন ফজরের পূর্বে তারা আক্রমণ বা অভিযান পরিচালনা করত। কারণ সেই সময় সাধারণভাবে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় থাকে এবং প্রতিপক্ষের কাছ থেকে আক্রমণের সম্ভাবনাও কম থাকে ঠিক সেটাই ঘটেছিল জামালের যুদ্ধের দিনে ফজরের পূর্বে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা ছিল না সেই রকম অবস্থায় ফিতনাবাজ ব্যক্তিরা হঠাৎ করে দুই দলের উপরেই আক্রমণ শুরু করে একদিকে তারা আলীর বাহিনীর ঘুমন্ত সৈনিকদের উপরে আক্রমণ শুরু করে আর দিকে তারা মক্কর বাহিনীর উপর অর্থাৎ আইসা তলহাই এবং জুবাইর আসাহুম তাদের বাহিনীর উপর আক্রমণ শুরু করে এবং সেই অবস্থায় তারা চিৎকার করতে শুরু করে যে তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে উভয় বাহিনী যখন ঘুম থেকে জেগে ওঠে তা দেখতে পায় যে দুই বাহিনীর মধ্যে একটি যুদ্ধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে করলেন কি ঘটেছে তারা বললি কি ঘটেছে তারা বলল আমাদের উপর আক্রমণ করেছে তারা আমাদের উপর প্রতারণা করেছে সেই বিশৃঙ্খল অবস্থায় বাস্তবে কি ঘটেছে সেটা চট করে জানার কোন সুযোগ ছিল না আলী রায়িতাল আহু পরিস্থিতি দেখে খুবই মর্মাহত হলেন এবং তার ঘোষণাকারীর মাধ্যমে ঘোষণা প্রদান করালেন যে তোমরা থেমে যাও যুদ্ধ থেকে বিরত হও হে লোকেরা শান্ত হও কিন্তু কেউ কারো কথা শোনার মতো অবস্থায় ছিলেন না সেই অবস্থায় একটি যুদ্ধ শুরু হয়ে গেছে সেটি ছিল জামালের যুদ্ধের প্রথম পর্যায়ে যা চলেছিল ফজরের আগ থেকে জোহরের আগ পর্যন্ত আলী যেভাবে নিজের বাহিনীর লোকেদেরকে বিরত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেভাবে তালহা এবং জুবাইরের ঘোষণাকারীরাও ঘোষণা দিচ্ছিলেন নিজেদের লোকেদেরকে থামার জন্য বিরত হওয়ার জন্য উভয় বাহিনী ঘোষণা প্রদান করে বলছিল যদি কেউ যদি কেউ যুদ্ধ করতে না চায় ময়দান ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে হত্যা করবে না কোনো আহত ব্যক্তিকে হত্যা করবে না কোনো পলায়নকারী ব্যক্তির পিছু ধাওয়া করবে না এবং যে যুদ্ধ করতে চায় না তার সঙ্গে যুদ্ধ করবে না যুদ্ধ সৃষ্টি হয়ে যাওয়ার পর জুবাইর আলানহ তিনি তার সন্তান আব্দুল্লাকে ডাকলেন এবং ডেকে বললেন যে তিনি আশঙ্কা করছেন যে এই যুদ্ধে হয়তো তিনি অন্যায়ভাবে নিহত হবেন তিনি বললেন জালিম ব্যতীত অথবা জুলুমের শিকার হওয়া ব্যতীত আজকের দিনে কেউ নিহত হবে না অর্থাৎ নিহত ব্যক্তি হয়তোবাসে জালিম হবে অথবা সে মাজলুম হবে জুবায়ের বললেন আমি আজকে অন্যায়ভাবে নিহত হওয়ার আশঙ্কা করছি আমার যে ঋণ রয়েছে সেটা নিয়ে আমি চিন্তিত এরপর জনৈক ব্যক্তি জুবাইরের কাছে এসে বললেন যে আমি আলীকে হত্যা করতে চাই এই অনুমতি তিনি জুবাইরের কাছে প্রার্থনা করলেন জুবাইর রহিতাহনু কঠিনভাবে সেটাকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন না কখনোই নয় একজন মুমিন কখনো অপর মমিনকে হত্যা করতে পারে না কেননা ইমানের মাধ্যমে একজন মুমিন হত্যা থেকে নিরাপত্তা প্রাপ্ত এরপর আলী রাইদুল্লাহ তিনি জুবাইরাইকে ডাকলেন এবং ডেকে কথা বললেন এই প্রসঙ্গে একটি হাদিস প্রায় উল্লেখ করা হয় আলী জুবায়ের কে ডেকে তিরিশ বছর আগের একটি ঘটনা স্মরণ করিয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহামের সময়কার একটি ঘটনা যেখানে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম জুবাইরকে বলেছিলেন একদিন তুমি অন্যায়ভাবে আলীর বিরুদ্ধে লড়াই করবে এই হাদিসের প্রসঙ্গে হাদিসের ওলামায়করাম यह वर्णना सूत्रटी विशुद्ध नतामत प्रदान करणनाटी छाड़ा और बेसू कारण उल्लेख कर जुबैर रजितानून जुद्धर मैदान छिड़े चले गल्लेख प्रथमत आम्मारजित आलिर दल आम रजित्लापर्के रसुल्लाह सलमेर में हादिस रही है रसुल्लाम्मार से विद्रोह दल हाथ निहत है और एक बर्णना एस इबनी आब्बास रजियल्लाहुमा জুবাইরকে আলীর সঙ্গে তার নিকটাত্মীয়তার সম্পর্ক স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন আজকে যদি আপনার মা সাফিয়া বিনতে আব্দুল মোত্তালিভ তিনি থাকতেন তিনি এই দৃশ্য দেখে কেমন অনুভব করতেন তিনি যদি দেখতেন যে আপনি তরবারি হাতে আলীর বিরুদ্ধে লড়াই করছেন শেষ পর্যন্ত জুবায়ের তিনি যুদ্ধের ময়দান ত্যাগ করলেন যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাওয়ার পর জুবাইর পরিণতি কি হয়েছিল সেই প্রসঙ্গে আগামী পর্বে আমরা উল্লেখ করতে যাচ্ছি জুবাইরাইতলানহুর ময়দান ছেড়ে চলে যাওয়ার পর বাসরার বাহিনীর অপর নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন তালহাইব নেউবায়দুল্লাহ যুদ্ধের এক পর্যায়ে কোন এক অজ্ঞাত স্থান থেকে একটি তীর এসে তালাহাইব নিউবায়দুল্লার পায়ে বিদ্ধ হয় এবং সেটি তার ধমনিচ্ছিন্ন করে ফলে তার দেহ থেকে প্রবলভাবে রক্তপাত হচ্ছিল সেই অবস্থায় সৈনিকরা তাল্হারাইতলানহুকে বললেন হে আবু মুহাম্মদ আপনি আহত আপনাকে বসরার কোনো বাড়িতে নিয়ে যাই যেখানে আপনার চিকিৎসা হতে পারে তালহা তার খাদেমকে বললেন আমাকে বহন করে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাও তাকে বহন করে বাছরার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় কিন্তু কিছুতেই রক্তপাত বন্ধ হচ্ছিল না ফলে সেই অবস্থায় তিনি শাহাদ বরণ করেন জুবাই যাওয়া এবং যুদ্ধের প্রথম পর্যায়ে সমাপ্তি ঘটে আলী রাজু তিনি যুদ্ধের অগ্রগতি পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি উভয় পক্ষের হতাহত ব্যক্তিদেরকে দেখলেন এবং ব্যাপকভাবে মর্মাহত হলেন এবং বিষণ্ন হলেন তিনি তার পুত্র হাসান রহিৎ লানহুকে জড়িয়ে ধরলেন এবং কান্নায় ভেঙে পড়লেন আলী ক্রন্দন করছিলেন এবং বললেন হে আমার সন্তান তোমার পিতা যদি আজকের এই দৃশ্য দেখার ২০ বছর আগে মৃত্যুবরণ করত। হাসান রাই তালানহা তিনি বললেন হে আমার আব্বাজান আমি এরকম একটি পরিণতির ব্যাপারে আপনাকে সাবধান করেছিলাম আলী বললেন আমি কখনই ভাবতে পারিনি পরিস্থিতি এত দূর এর পরে জীবনে আর কি কল্যাণ অবশিষ্ট থাকল এরপরে আর কি ভালো আশা করা যেতে পারে ওদিকে আইসার রাজিল তোলাহা তিনি যখন এই ধরনের একটি মর্মান্তিক খবর পেলেন তিনি যুদ্ধ থামানোর জন্য ছুটে আসলেন আইসার রাজিল্তোলানহা তিনি কখনোই যুদ্ধের জন্য সেখানে উপস্থিত হননি তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রের বাইরে যুদ্ধ থামানোর জন্য তিনি উটের ওপরে আরোহণ করে সেখানে এসে উপস্থিত হলেন এবং আইসার রাজিউলানহাকে আজ দি গোত্রের লোকেরা ঘিরে রেখেছিলেন এবং তাদের সামনে ছিলেন সুর। কবনেসুর কবনেসুর তিনি তাবিনদের মধ্যে অন্যতম এবং তিনি ছিলেন বাসরার কাজী বাসরার একজন বিশিষ্ট ব্যক্তি তিনি তার হাতে কোরআন বা মুসরাফ ধরে রাখা অবস্থায় ছিলেন এবং সেই দিকে ইঙ্গিত করে লোকেদেরকে যুদ্ধ থামানোর দিকে আহ্বান করছিলেন আইসারহা তিনি উটের ওপর আরোহণ করে এই আশায় যুদ্ধের ময়দানে এসেছিলেন যে তার মর্যাদা এবং সম্মানের দিকে তাকিয়ে লোকেরা যেন যুদ্ধ থেকে বিরত হয়ে যায় কাব ইবনে সুর তিনি আইসারি তালনার উটের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে লোকেরা আমি কাব ইবনে সুর বা কাজী আল্লাহর কিতাবের দিকে তোমাদেরকে আহ্বান করছি এই কিতাবের আদেশ পালনের দিকে তোমাদেরকে আহ্বান করছি কোরআনের ভিত্তিতে মীমাংসা করার দিকে তোমাদেরকে আহ্বান করছি কিন্তু সেই ফিতনাবাজ ব্যক্তিরা সেই সাবাইরা তারা চাইছিল কিছুতেই যেন মুসলিমদের মধ্যে ঐক্য এবং মীমাংসা স্থাপিত না হয় যুদ্ধ থেমে যাবে এটা ছিল তাদের দুঃস্বপ্ন কাজেই তারা কাব ইবনে সুরের ওপর হামলা পরিচালনা করলো এবং তাকে কোরআন হাতে ধরে রাখা অবস্থায় সেই অবস্থায় তাকে শহীদ করে দিল সেই নিকৃষ্ট সাবাই ফিতনাবাজ ব্যক্তিরা যুদ্ধের সেই পর্যায়ে মা আইসায় রাজহার উঠকে আক্রমণের লক্ষ্যবস্তু নির্ধারণ করেছিল আইসার রাজিয়া তো তিনি ঘোষণা করে বলছিলেন হে আমার সন্তানরা আল্লাহ আল্লাহ আল্লাহকে স্মরণ করো হিসাবের দিনকে স্মরণ করো লড়াই থেকে তোমরা বিরত হও কিন্তু তারা কিছুতেই তার কথার দিকে কর্ণপাত করছিলেন না আলীর আজিৎ তিনি ঘোষণা করে বলছিলেন বাস্তার বাহিনীর ওপর কোনো আক্রমণ পরিচালনা করবে না কিন্তু সাবাইরা তার কথাকেও অমান্য করছিল আইসের আজিউ তিনি যখন দেখলেন কাবিবনে সুর শাহাদ বরণ করেছেন তখন তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন হে লোকেরা তোমরা ওসমানের হত্যাকারীদেরকে এবং তাদের সহযোগীদেরকে অভিশাপ প্রদান করতে শুরু করো আইসিয়ার রাজা তিনি উচ্চ উচ্চকণ্ঠে তাদের বিরুদ্ধে বদ করতে শুরু করলেন এরপর পুরো বস্ত্রার বাহিনীতে আইসিয়ার আজিত আহার দোয়া ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল এবং তারাও ওসমানের হত্যাকারী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিশাপ প্রদান করতে শুরু করল আলীর আহ যখন সেই আওয়াজ শুনলেন তিনি জানতে চাইলেন এটা কি তখন লোকেরা বললো যে মা আইসা রাজি আলানহা উসমানের হত্যাকারী এবং তাদের সাহায্যকারীদের বিরুদ্ধে বদ করছেন তাদের প্রতি অভিশাপ প্রদান করছেন এই সংবাদ শোনার পর আলী রাই তালু তিনিও আইসার দোয়াতে শরিক হলেন তিনিও সেই দোয়াতে যোগদান করলেন তিনি বললেন ইয়া আল্লাহ ওসমানের হত্যাকারীদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিন সমতল কিংবা পাহাড়ি জমিনে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিন তাদেরকে আপনি অভিশপ্ত করুন সেই অবস্থায় যে যুদ্ধ প্রচণ্ড ভয়ঙ্কর আকার ধারণ করল এবং ঐতিহাসিকগণ তারা উল্লেখ করেছেন যে এত ভয়ঙ্করভাবে যুদ্ধ হচ্ছিল উভয় পক্ষের মধ্যে যে বর্ষাগুলো ভেঙে গেল এরপর তরবারিগুলোকে খাপমুক্ত করা হলো তরবারিগুলো একে অন্যের আঘাতে ভেঙে গেল এরপর এমনকি লোকেরা পরস্পরের সঙ্গে হাতাহাতি করার মতো পর্যায়ে উপনীত হলো অভিশপ্ত সাবাইরা তারা আইসার ইতালনাকে হত্যা করতে চাইছিল বাসুয়ার বাহিনীতে যারা ছিলেন তারা মা আইসার ইতালহাকে রক্ষা করার জন্য ছুটে গেলেন এবং সেখানে আইসারাই তালাহার উঠকে ঘিরে যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করলো সেখানে একের পরে এক পড়তে থাকল যেবা বা যারাই আয়েশারা ইতালানহার উঠে লাগাম ধরে তাকে রক্ষা করার চেষ্টা করছিলেন সেখানে তারা একের পর এক শহীদ হতে লাগলেন চতুর্দিক থেকে নিক্ষিপ্ত তীরের আঘাতে মা আইসার আতলানহার হাউদা সেটা দেখতে এমন আকার ধারণ করেছিল যেন সেটা একটা সজারুর মতো মনে হচ্ছিল এবং আয়েশারা ইতালাহা তিনি ছিলেন সেই হাওদার ভেতরে বনু আজদ বনু দাব্বাহ এবং অনেক কুরাইশ যুবক সেখানে অসাধারণ বীরত্ব প্রদর্শন করে সাহাযাত বরণ করলেন আইসার ইতালহা এই মর্মান্তিক দৃশ্য দেখে অত্যন্ত মর্মাহত হলেন এবং ঘাবড়ে গেলেন তিনি বারবার মুসলিমদের উভয় পক্ষকে থামানোর চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু কেউ বিরত হচ্ছিল না সেই অবস্থায় তালহার ইতলাহ ছেলে মোহাম্মদ যিনি আজসাজ নামে পরিচিত তিনি আইসার ইতালনার কাছে আসলেন আয়সার ইতলানহার উটের লাগাম ধরে তিনি বললেন হে আমার মা আপনি আমাকে আদেশ প্রদান করুন আপনি আমাকে কি আদেশ প্রদান করছেন আইসার আলী তালানহা তখন তিনি বললেন হে আমার সন্তান তুমি আদমের দুই পুত্রের মধ্যে যে উত্তম তার আচরণ করো তুমি দুই পুত্রের উত্তম আচরণকারী হও অর্থাৎ যদিও বা তোমাকে হত্যার জন্য তারা আক্রমণ পরিচালনা করে তুমি তাদেরকে হত্যা করো না তুমি যুদ্ধ করা থেকে বিরত হও তাল্লাহার ইতালাহ ছেলে মোহাম্মদ তিনি তরবারিকে কোষবদ্ধ করলেন এবং সেখানে সাবাইদের আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন আল্লাহ তার উপর রহম করুন আলীর বাহিনীর ভেতরে যে সকল ফিতনাবাজ ব্যক্তিরা অবস্থান করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আস্তার আনুখাইয়ে যুদ্ধের এক পর্যায়ে বাসরার বাহিনীর অন্যতম প্রধান ব্যক্তি আব্দুর রহমান ইবনে উত্তাব ইবনে ওসাইদ তিনি আল আস্তারকে জাপটে ধরে ফেলেন আল আস্তার সে ছিল ফিতনাবাজদের অন্যতম একজন চিহ্নিত নেতা সেই অবস্থায় আব্দুর রহমান তিনি চিৎকার করে বলছিলেন যে আমাকে এবং মালিককে হত্যা করো আমাকে এবং মালিককে হত্যা করো লোকেরা বুঝতে পারছিলেন না যে আব্দুর রহমান কাকে মালিক হিসেবে চিহ্নিত করেছেন আস্তারের অপর নাম ছিল মালিক কিন্তু এই বিষয়টি লোকেরা জানতেন না এবং যদি আব্দুর রহমান একবারও বলতেন যে আস্তারকে হত্যা করো তাহলে সেই অবস্থায় হাজারো তরবারির আঘাতে আস্তারা নুখাই সেখানেই নিহত হয়ে যেত আবদুল আবনে জুবায়র রাজিউলানহমা তিনি সেই যুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেছেন এবং তার দেহে আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছেন যুদ্ধ শেষে তিনি এতটাই আহত অবস্থায় ছিলেন যে নিহত ব্যক্তিদের লাশের মধ্য থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল যুদ্ধের এই অবস্থায় আমিরুল মমিন আলী রাজি আনহু তিনি তার সামরিক যোগ্যতা এবং বিচক্ষণতার মাধ্যমে বুঝলেন যতক্ষণ পর্যন্ত আইসার রাজি তলানহার সেই উট ময়দানে থাকবে সেটি একটি প্রতীকের মতো অর্থাৎ সেটাকে ঘিরে দুই পক্ষে যুদ্ধ চলতেই থাকবে একদিকে আইসার রাজি তলানহার সম্মান রক্ষার খাতিরে যারা আত্মরক্ষা করতে থাকবেন তারা সেখানে নিহত হতে থাকবেন আর আরেকদিকে ফিতনাবাজ ব্যক্তিরা তারাও তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়ে যাবে সে অবস্থায় থেকে বাহিনীর একটি অংশকে নির্দেশ দিলেন আইসার আনহার উটের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য সেখানে আইসারাই তোলা ভাই মোহাম্মদ ইবনে আবিবাকর এবং আবদুল্লা এবনে বাজিল যিনি ছিলেন বাসরার একজন বিশিষ্ট ব্যক্তি তারা এগিয়ে গেলেন এবং তারা গিয়ে সেই উটের হাটু কেটে দিলেন এবং আইসারায়তোলাহানহার হাউদা নামিয়ে আনলেন এরপর তারা দুইজন সেই হাউদা বহন করে আলীরাইতলানহুর কাছে নিয়ে এসে উপস্থিত হলেন আলিরঈ মা আইসার ইতলানহাকে মাস্রাশে বিশিষ্ট ব্যক্তি আব্দুল আবদুল্লাবনে বাদিলের বাড়িতে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করলেন এভাবে জামালের যুদ্ধ সমাপ্ত হল আইসারাইতলানহাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মাধ্যমে যখন যুদ্ধের তীব্রতা কমে আসলো এবং শেষ হওয়ার উপক্রম সেই অবস্থায় আলীর রেতলাহুর ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলছিলেন তোমরা কোনো আহত ব্যক্তিকে হত্যা করবে না কোনো পলায়নকারী ব্যক্তির পিছু ধাওয়া করবে না এবং को घरे प्रवेश करना जे व्यक्ति निजे अस्त्र समर्पण करद जे व्यक्ति निजे घर दरजा बंध कर ओल मे कैरम ता जाम युद्ध आगे हमें जानतम ना जो मुस्लिम दुटी दल कह लड़ाई करते हैं काफिर बरुदे क्यों लड़ाई करते हैं से विषयगू जानत कि मुस्लिम बिुदे जुद्ध क्षेत्र में विभिन्न विषय सेगुल क्यों मीमा सेगुलो तरा जानते पे जमाले जुद्ध माध्यमे যেমন যুদ্ধের সম্পত্তি বন্টন কিংবা যুদ্ধবন্দি প্রসঙ্গ সেই যুদ্ধের পর আলিরাইতোলাহন ঘোষণা দিলেন যে কোনো গণিমত বন্টন করা হবে না কোনো যুদ্ধলব্ধ সম্পদের বন্টন হবে না কিংবা কোনো যুদ্ধবন্দি বন্টন হবে না সেই অবস্থায় কিছু মূর্খ ব্যক্তি এসে আলিরাইতুল্লাহর কাছে আপত্তি জানিয়ে বলল ইয়া আমির আল মিনিন আমরা তাদের রক্তকে বৈধ করে নিলাম আর তাদের বন্দিনী তারা আমাদের জন্য বৈধ হবে না তখন আলিরাইতোলাহন তাদেরকে বললেন তোমাদের মধ্যে কে আছো যে আইসা রাজিতালহাকে নিজের বন্দিনী হিসেবে পেতে চাও এই কথা শুনে তারা হতভম্ব হয়ে গেল এবং নিজেদের ভুল বুঝতে পারলো তারা বললো আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সুতরাং সেই অবস্থায় সুস্পষ্ট হলো যে তাদের সেই চিন্তা সেটা ভুল ছিল এবং আলী রহিতাহন তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটাই সঠিক ছিল যুদ্ধের পর আলী রহিতাহন তিনি নিজে শহীদদের লাশ একত্রিত করতে বললেন এবং নিজেই তাদের জানাজা পরালেন কারণ সেটা ছিল একটি ফিতনার সময় এবং সেই সময় নিশ্চিত করে বলা যায় না যে কে সত্য এবং কে কোন পক্ষে ছিলেন কারণ সেই যুদ্ধে যারা মারা গিয়েছেন সকলেই খারাপ লোক ছিলেন বা ফিতনাবাজদের মধ্যে ছিলেন এটা নিশ্চিত করে বলা যায় না এরপর যুদ্ধের মালামাল সেগুলোকে একত্র করা হয় এবং আলী আলিরানহু ঘোষণা দিলেন এগুলো বন্টন করা হবে না বরং বাসরার মসজিদের সেগুলোকে নিয়ে যাওয়া হয় এবং তিনি ঘোষণা দিলেন যদি কেউ কোনো বিষয়কে কোনো অস্ত্রকে নিজের বলে চিনতে পারে তাহলে সে সেটা নিজের কাছে নিয়ে যাবে এবং যে অস্ত্রগুলোতে রাষ্ট্রীয় মোহর দেওয়া রয়েছে সেগুলো রাষ্ট্রীয় অস্ত্রাগারে জমা হয়ে যাবে এভাবে সেই যুদ্ধের পর মানুষদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয় যে সেই যুদ্ধ কোনো সম্পদ বা দুনিয়ার লোভে করা হয়নি যুদ্ধ শেষ হওয়ার পর আইসার আলিয়তোলাহানহা তিনি যে বাড়িতে অবস্থান করেছিলেন সেখানে আলী আজ গিয়ে উপস্থিত হলেন এবং তার সাক্ষাতের অনুমতি প্রার্থনা করলেন তাকে অনুমতি প্রদান করা হলো এবং তিনি সালাম জানিয়ে সেখানে প্রবেশ করলেন সেই বাড়িতে প্রবেশ করে তিনি দেখতে পেলেন যে মহিলারা ক্রন্দন করছে अनेकर पर पुरुष व्यक्तिरा निहत होर तंदन करवस्था आली जखन से प्रवेश कर लें तक महिला अने तरफ परिवारे निहत पुरुष व्यक्ति कथा भेबे आली के दोषारोप करप प्रदान करते शुरू कर लंबी करलानू ते से कथार प्रति को मनोजोग प्रदान कर ला जवाब देर प्रयोजता अनुभव कर लें ना क्यों एरपो जख से महिला करलो आलिर बिुदे अभिस प्रदान करते शुरू करल से अवस्था एक जन व्यक्ति बल या अमिर मिनीन आनी कि देखें ना आनी कि शुनि ना ये महिला बिुदे क्यी आली तक दुर्भोग तुम्हारे तो मुश्रिक नारी े देवार कथा बर जख नारी मुस्लिम तक तर बिदेरा कि सिद्धांत नहीं अर्थात विलापरत क्रंदनरत नारी जो मुश्रिका से क्षेत्र तर कथागुलर्तव्य हिसेबा गण्य कर उपेक्षा करार निर्देश रही है से क्षेत्र में जख मुस्लिम नारी शोकार अवस्थाएलप कर তখন তাদেরকে উপেক্ষা করা আরও অধিক যুক্তিযুক্ত জামালের যুদ্ধের পর জনৈক ব্যক্তি এসে আলিরঈতলানহর কাছে বলল ইয়া আমির আল মো মিন বাইরে দুইজন ব্যক্তিকে দেখলাম যে আইসারতলানহাকে গাল গালমন্দ করছে এই খবর শুনে আলী আল কাকা এমনি আমরকে ডেকে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে তাদের প্রত্যেককে ধরে একশো চাবুকের আঘাত প্রদান করতে এবং তিনি আরও নির্দেশ দিলেন তাদের গায়ের যে অতিরিক্ত জামা কাপড় রয়েছে সেগুলো খুলে এরপর চাবুক পেটা করতে হবে আল কাকাইবনে আমরা তামিমি তিনি সেই নির্দেশ পালন করলেন আরও বর্ণনা এসেছে আলী রাঈ তাহনার উপস্থিতিতে একজন ব্যক্তি এসে আয়েশ রাঈ তাহার সম্পর্কে কিছু কথা বলল সে অবস্থায় আম্মার এগিয়ে আসলেন এবং তিনি বললেন কে এই ব্যক্তি যে নবীজির স্ত্রীকে নিয়ে এভাবে গালবন্ধ করছে তুমি চুপ করো হে কুৎসিত অশ্লীলভাষী এবং নিকৃষ্ট ব্যক্তি আরেকটি বর্ণনা এসেছে আম্মার বললেন হে হতভাগা কুৎসিত ব্যক্তি তুমি এখান থেকে দূর হয়ে যাও তুমি কি আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের প্রিয়তমা স্ত্রীকে অপমান করছ আরেকটি বর্ণনা এসেছে আলীর উপস্থিতিতে আইসারাই তালাহনার ব্যাপারে কিছু কথা বলা হলে তখন আলী বললেন যে তিনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাসুলসাল্লাহসাল্লামের স্ত্রী সুতরাং আগের এবং পরের ঘটনাসমূহ থেকে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যায় যে আইসারাই তোলাহানহা এবং আলী রাইতিয়াল্লাহানহু তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিবাদ ছিল না বরং তারা প্রত্যেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং পরস্পরের সম্মান রক্ষা করেছেন ঘটনাসমূহ থেকে আমরা আরও জানলাম যে সেই ফিতনাবাজ ব্যক্তিরাই আয়সার আইতলান্নার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল কারণ তিনি মুসলিমদের অবস্থাকে মীমাংসা করার জন্য তৎপর ছিলেন যুদ্ধ শেষ হওয়ার পর আলিরাদিয়ানহু স্বসম্মানে আইসার আইতলালহাকে মদিনায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন এবং তিনি একটি বিরাট কাফেলা প্রস্তুত করলেন সেখানে কাফেলার প্রয়োজনীয় পাথিও তিনি প্রদান করলেন এবং তাদের সাথে বাসরার বিশিষ্ট চল্লিশ জন নারীকে সফরসঙ্গী হিসেবে মনোনীত করলেন এবং নিজের সন্তান মুহাম্মদ ইবনুল হানা ফিয়া তাকে দায়িত্ব প্রদান করে বললেন তুমি ওঠো এবং প্রস্তুত হাও তাকে পৌঁছে দিয়ে আসো আয়েশার আদি তো তিনি যেদিন বিদায় নিচ্ছিলেন সেই দিন আলী তিনি তাকে এগিয়ে দিয়ে আসেন লোকের একত্রিত হলো এবং তারা পরস্পরকে বিদায় জানাচ্ছিলেন সেই অবস্থায় আয়েশার আদি এলোয়ানহা তিনি বললেন হে আমার সন্তানরা আমরা একে অপরের ওপর ক্ষুণ্ণ হয়েছিলাম কারণ আমরা ভেবেছিলাম এই বিষয়ে অর্থাৎ ওসমানের বিচারে বিলম্ব হচ্ছে সেটা দ্রুত করা উচিত তিনি আরও বললেন এই ঘটনাগুলোকে কেউ একে অন্যের বিরুদ্ধে সীমা লঙ্ঘনে ব্যবহার করবে না আল্লাহর কসম আমার এবং আলীর মধ্যে কোনো কিছু নেই অর্থাৎ কোনো শত্রুতা বা অসন্তুষ্টি এগুলো নেই পেটিক্রম যতটুকু একজন নারী এবং তার শ্বশুরবাড়ির আত্মীয়দের মধ্যে হয়ে থাকে আলীর ইতলান তিনিও বললেন হে লোকেরা তিনি যা বলেছেন সত্য বলেছেন আল্লাহর কসম তিনি আন্তরিক আমার এবং তার মাঝে কোনো কিছু নেই পেটিক্রম যেটা শ্বশুরবাড়ির আত্মীয়দের মধ্যে হয়ে থাকে এরপর আদি রাইজানহু তিনি আরও বললেন তিনিই তোমাদের নবী স্ত্রী দুনিয়া এবং আখিরাতে সুতরাং আদিরহু এবং আইসা রাজি আনহা তারা পরস্পরের বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট করলেন যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা বিবাদ ছিল না ততটুকু ব্যতীত যেটা শ্বশুরবাড়ির আত্মীয়দের মধ্যে হয়ে থাকে অর্থাৎ যেটা মানবিক সাধারণ বিষয় আইসা আনহার মর্যাদা এবং ফজিলত সম্পর্কে আগামী পর্বে আমরা বিস্তারিত আলোচনা পেশ করতে যাচ্ছি জামালের যুদ্ধের পর আলী রাইতাহানহু হতাহত ব্যক্তিদেরকে দেখতে বের হলেন এবং সেখানে তিনি মুহাম্মদ ইবনে তালহা তাকে মৃত ব্যক্তিদের মধ্যে খুঁজে পেলেন যিনি আসাদ জাদ নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন সন্তান তাকে দেখে আলী বললেন তিনি বললেন আল্লাহর কসম তিনি একজন নেকর যুবক ছিলেন এরপর আলী রাজিউল্লানহু সেখানে অবস্থান করেন বিষণ্ন চিত্তে বসে থাকেন এবং নিহত ব্যক্তিদের ক্ষমা ও মাখিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এরপর আলী রাতি আনহু তিনি নিজের বাড়িতে ফেরত আসেন এবং এসে দেখতে পান যে তার স্ত্রী এবং কন্যারা উসমান রাজিতানহু ও তার আত্মীয়স্বজন এবং জুবায়ের তালহা ও অন্যান্য কুরাইশ ব্যক্তিদের জন্য ক্রন্দন করছেন এই প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে আলী তাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি আশা করি আমি সেই ব্যক্তিদের মধ্যে অন্যতম হব যাদের ব্যাপারে আল্লাহ কুরআনে বর্ণনা করে বলেছেন যে সেই জান্নাতি ব্যক্তিরা তাদেরকে এমনভাবে পরস্পরের মুখোমুখি করে দেওয়া হবে যে তারা ভাইয়ের মতো এক অপরের সামনে মুখোমুখি আসনে বসবে এবং আল্লাহ বলেছেন ওয়ান গিল্লিন এবং আল্লাহ বলেছেন তাদের অন্তরে যে এবং তাদের অন্তরে যে কষ্ট ছিল সেটা আমি দূর করে দেবেন তাদের অন্তরে যে কষ্ট ছিল সেটা আমি দূর করে দেব তারা ভাইয়ের মতো মুখমুখি আসনে বসবে কালি বলছেন যদি আমরা না হই তাহলে কারা হবে সেই ব্যক্তি যদি আমরা না হই তাহলে কারা হবে সেই ব্যক্তি এভাবে তিনি বারবার একই কথা পুনরাবৃত্তি করছিলেন এবং বর্ণনাকারী বলছেন যে আমি আশা করলাম একসময় তিনি থেমে যাবেন আমাদের আলোচনার শেষের অংশে আমরা চলে এসেছি জামালের যুদ্ধে সেই মর্মান্তিক ঘটনার পর আলিরাজিয়াল আনহু বাস্ত্রাবাসীদের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন বিভিন্ন গোত্র এসে তার কাছে বায়াত প্রদান করে এরপর তিনি আবদুল এবনে আব্বাস রাদিয়ালহান হুমাকে বাঁসরার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন এবং পুনরায় ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন এরপর তিনি বাঁসড়া থেকে ছত্রিশ হিজড়ির রজব মাসে শেষ দিকে কুফায় গিয়ে পৌঁছান এবং কুফাকে ইসলামী খিলাফার নতুন রাজধানী হিসেবে ঘোষণা করেন জামালের যুদ্ধের আলোচনা এখানেই সমাপ্ত হলো এই আলোচনার কিছু পরিশিষ্ট রয়েছে যেটা আমরা আগামী পর্বে ইনশা উল্লেখ করতে যাচ্ছি ওসলআ একটি দেহের মতো যেন সকল সবার था पे एक दे सकुलमिन मिले सवार बुके लगे पैथा के लिए मुमिन रात भाई भाई बोले छे को